السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعيده ونستغفره ونكمل به ونتوكل عليه ونصنع عليه القادة كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات من يهديه الله فلا مدلله ومن يهديه فلا هاديه له ونشهد أن لا إله إلا الله واحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث دير محمد صلى الله عليه وسلم وشار الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ذلالة أو كما قال عليه الصلاة والسلام رب الله عز وجل ولا تكن كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات واولئك لهم عذاب عظيم شمالت उपस्थितي الله رب العالمين شكرا على التصويب الحمد لله 이제 অতঃপর বিতপুনা কা বিষয় আমরা ইতিমধ্যে আলোচনা শুরু করেছি কিছু এই বিষয়ের উপর আলোচনা হয়ে গেছে এর আগে কিছু দাসের উপর দিয়েছে। গত আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে আহরুল সুন্দর যে মা এবং যারা আহরুল বেদাহা রয়েছে আহরুল আবহাওয়া রয়েছে প্রবৃত্তির অনুসারী বিভিন্ন দল উপদল যারা রয়েছে তাদের সাথে আহলোসনতুল জামাতের মৌলিক যে দিকগুলো পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম তো আহলোসনতল জামাতের দৃষ্টিভঙ্গির সাথে আহল উদ্বেদ আবার দারায় যারা বিভিন্ন দিক থেকে বিভ্রান্ত পদভ্রস্ত তাদের মৌলিক যে পার্থক্যগুলোর মধ্যে আমরা তৃতীয় পয়েন্টে আলোচনা করতেছিলাম তৃতীয় পয়েন্টে যে আলোচনা শুরু হয়েছিল সেটি হচ্ছে উৎসর্ণীয় এটাকে অসাধুরুল তালাকটি বলা হয়ে থাকে আরবিতে সেটা হচ্ছে আপনি যেই চিন্তা চেতনা বা যেই কনসেপ্ট হচ্ছে এই কনসেপ্টটা আপনি কোন উৎস থেকে গ্রহণ করেছেন আমরা আগেই বলেছি গত দাসের মতো এটি আলোচনা হয়েছে যদি আপনার এই যে সেই উৎসটা যদি খারাপ হয় অপরিশুদ্ধ হয় সংশোধিত না হয় তাহলে আপনার বক্তব্য সেখানে কি হবে না শুদ্ধ হবে না যেমন যদি নদীতে ময়রা ডাস্টবিন যা সব একসাথে নদীতে নিক্ষেপ করা হয় তাহলে নদীর পানি পরিষ্কার থাকবে না যেহেতু সালামী ইসলামের আহ্বান করেছেন মদিনা থেকে ইসলাম আমাদের দিকে এসেছে মদিনা থেকে শুরু হয় ইরাকে গিয়ে কিছু ডাস্টবিন নিয়েছে সেখানে কিছু ডাস্টবিন যা পেয়েছে ইরাকের আগে। বিভিন্ন কালচার থেকে কিছু ডাস্টবিন একসাথ করে ইরাক থেকে পার্শ্ব আরো কিছু ময়লা নিয়ে একসাথ করে পার্শ্ব থেকে আফগানিস্তান হয় আফগানিস্তান ইন্ডিয়া হয় বাংলাদেশ আস্তে আস্তে অনেকগুলো বিষয় একসাথ করে দিয়েছে এখন কোনটি আসলে স্বচ্ছ সেটা নির্ভর করবে আমি আসলে থেকে এই বস্তুগুলো গ্রহণ করলাম প্রত্যেকে দিলাম আমার উৎস কি বক্তব্যের এই জন্য প্রত্যেকটা ফেরকা প্রত্যেকটা দল উপদল যারা আছে এদের উৎসটা কি সেটি কিন্তু নির্ধারণ করা হয়েছে সেটি বেরিয়ে আর এর উপর অনেকগুলো কিন্তু বঞ্চিত হয়েছে আন্দাজির উপর হয় অনেক স্টাডি করে প্রত্যেকটা ফেরকার উৎস সম্পর্কে তারা আসলে বক্তব্য দিচ্ছে কৃষির ভিত্তিতে বক্তব্য দিচ্ছে একটা কিছু তো অবশ্যই নির্ভর করছে ঠিক না যে বক্তব্য দিচ্ছে তার মধ্যে আলোচনার মধ্যে আমরা এটা বলেছি যে আলমেদ সুফি যেটাকে সুফি যা বলা হয়ত একবার সুফিবাদ সুফি ধারা সুফিদের যে কনসেপ্ট রয়েছে এগুলো নেওয়া হয়েছে যে উৎসগুলো থেকে সেই উৎসগুলো কত দার্সের মধ্যে আলোচনা গেছে অনেক কথা বলছে সেসব সম্পর্কে সুফিরা এই উম্মের মধ্যে সবচেয়ে বেশি বিভ্রান্ত আর তাদের এই বিভ্রান্তির পদ্ধরেই মূলত অনেকেই বিভ্রান্ত হয়েছে সেগুলো আমরা সামনে আলোচনার মধ্যে বলবো যে সমস্ত কারণে যারা বিভ্রান্ত হওয়ার নয় তারাও বিভ্রান্ত হয়ে গিয়েছে যেমন আপনি বিভ্রান্ত হওয়ার কথা ছিল না কিন্তু কেন হয়ে গেছেন কিন্তু আপনার বন্ধু দেশে বিভ্রান্ত এ কারণে একজন লোক বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে সে সামনে আলোচনার মধ্যে আসবে আপনার উৎস আসলে বিভ্রান্তির উৎস ছিল না যেমন এই যে মিরাদ নদী যখন চালু করে সর্ব প্রথম অবৈধ বংশীর লোকেরা এটা চালু করে কট্ট ফাতিম এবং অবৈধ ছিল তারা যারা এটা চালু করেছে এবং তারা আল্লাহতে খুব বেশি বিশ্বাস করত তাদের মধ্যে এত কলাম ছিল যে ফাতিমংশের ইতিহাস আপনারা যদি করেন যে তারা শুধু নামকে আসতে ফাতিমি হিসেবে যদি দেখে দাবিতে পুরো সময় আলোচন যে মাত্র মিরাদ গ্রহণ করেন কখন যে মিরাদ আবিষ্কার হয়েছে শুরু হয়েছে আহারুসুল কলজায় মাছ কখনো এই নামের লোকেরা মানে এই নাম এই যাদের দিয়েছিল তারা কখনো মিরাদের কোন অনুষ্ঠান মিরাদ সম্পূর্ণ উপার্জন করেছে কিন্তু আস্তে আস্তে যেহেতু ওই পদস্কলন মানে হয়ে গিয়েছে এই পদস্কলনকে বন্ধরে আস্তে আস্তে এমন এক পর্যায়ে এসে গিয়েছে শেষ পর্যন্ত দেখা গেছে সর্বপ্রথম ইরাকে একটা গোষ্ঠী দিতেছে এই গোষ্ঠী মিরাদ চালু করেছে করে দিয়েছেন ভালোই সহযোগিতা করে এবারে এটা আহ জামাতের মধ্যে সে এটা আটকে দায় তো এই জন্য অনেক সময় আপনি কোন থেকে জিনিসটি পাচ্ছেন সেটা হল মূল কথা আর এ প্রসঙ্গে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ কথা মধ্যে একটা মৌলিক কথাগুলো আলোচনা করেছিলাম এক নম্বর মৌলিক কথা হচ্ছে উল্লাহ সাল্লাহ সাহাবিদের সময় যেই খেলাপ বা মোতানক্য ঘটেছিল বা সাহাবিদের মধ্যে অনেকে এটাকে পুঁজি করে এখন এমন কি আমার সামনে একজন বক্তব্য দিচ্ছিল যে সাহাবিদের মধ্যে তো মুনাফেক ছিলাম আমি তার বক্তব্য থেকে বলছে আপনি কি বলতে চাই চিন্তা করেছেন এত কম বিবেকের মানে এদের আসলে কোন ধরনের জ্ঞান নেই এই কারণেই এ ধরনের কথাবার্তা মানুষের সামনে বলতে থাকে সাহাবিদের মধ্যে মুনাফেক ছিল আপনারা কি মনে করেন হ্যাঁ হতে পারে না গুনাফেকরা নিশ্চিত একেবারে এটা কি করে একেবারে সুনির্দিষ্ট ব্যক্তি ছিল এবং তাদের সম্পর্কে আদালত জানতেন আদালত সাহাবিদেরকে তার মধ্যে আল্লাহমুকে সরাসরিদের নাম বলে দিয়েছে যেটা অমুক অমুক মুনাফেক এরা এরা সাহাবি ছিল কিন্তু এটাকে বুঝি করে এখন এখন বর্তমানে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য বা বিভিন্ন সামাজিক বক্তব্য দেওয়ার জন্য বিভিন্নভাবে মানুষদেরকে বোঝানোর জন্য একদল লোকে ধারণা করছে যে সাহাবিদের মধ্যেও মুনাফেক ছিল না এটি বিশাল গল বক্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত ঠিক এমনিভাবে সাহাবিদের সময় যে খেলাফ হয়েছিল এটি মূলত এমন খেলাফ ছিল না যে খেলাফের উপর নির্ভর করে মানে কোনো দল বা উপদল সৃষ্টি হয়েছিল দল আদলীয় ছিল দল উপদলও ছিল না যেমনি ভাবে সময় খেলা ছিল কিছু বিষয়ে কিন্তু দল উপদল ছিল না এটি দলে পরিণত হয় নাই এটি মতবাদে পরিণত হয় যে এর জন্য একটা গোষ্ঠী এর পিছনে লেগে যাবে যে এর অনুসরণ করবে এ ধরনের কোন মতবাদ সাহাবিদের সময় ছিল না এবং সেটি তৈরি হয়। তারপর দ্বিতীয় নম্বর যে কথাটুকু আমি বলেছিলাম যে সাহাবিদের সময় কখনো বক্তব্য অথবা কোরআন হাদিসের বক্তব্যের তা অপব্যাখার কোন সুযোগ ছিল না সেটি সাহাবিদের সময় বের হয়নি সাহাবিদের পরে সুবিধা হয়েছে কোরআন হাদিসের অপব্যাখার যে পথ ধরেছে যে উৎস গ্রহণ করেছে পরবর্তী এটি সাহাবিদের দিবদ্ধ সাহেব তখন সাহাবিদ আল্লাহ বক্তব্যকে যখন বলা হয়েছে তখন অপব্যাখা করেন অপব্যাখা করেন এই তাউল যেটাকে বলা হয়ে থাকে সময় এর মধ্যে এসে ঠিক অনুরূপভাবে ভাবে সময় এংকা অস্বীকার করা কোন বক্তব্যকে অস্বীকার করা যদি প্রমাণিত হয়েছে কেউ এটা অস্বীকার করে নেয় আল্লাহ রাসুল সন্ত্র বলেছেন একথা বলার পরে কোন সাহাবিটাকে অস্বীকার করে কিন্তু বর্তমান সময় দেখা গেছে যে আপনি বললেও এটাকে এঙ্কার করছেন এটা আমরা মানি না আল্লাহ রাসুল বক্তব্য না কেন এই কারণে যে এটা আমরা দেখতেছি যে যুক্তির সাথে মিবে না এটা বক্তব্য দিতে হবে মানে এ ধরনের অনেক কথা আরেকটি উৎস ছিল না সেটি হচ্ছে সাহাবিদের সময় তা আকল আলার না দুরী ভরার পরে সাহাবিদা কখনো নিজের যুক্তিকে বিবেককে প্রাধান্য দিত না কখনো না যে হ্যাঁ না এটা তো আকলতি বুঝে যাচ্ছে আপনি বলছেন ঠিক আছে যেমন এটা সহজ বা বলি সেটি হচ্ছে ড্রাকরু নিচে নিচে কাপড় পরার ব্যাপারে এ সম্পর্কে দুইটা দুই ধরনের হাদিস রয়েছে মোট হাদিস রয়েছে দুই ধরনের হাদিস রয়েছে মোট হাদিস রয়েছে হচ্ছে মতলাক ডাকর নিচে কাপড় পরাকে আরাম করা হয়েছে আরেকটা হচ্ছে বলা হয়েছে তা করা হয়েছে যদি অহংকার করছে তো যদি কাপড় কি করে কাটনু নিচে বাল করে পরে তাহলে তার কথা বলা হয়েছে এখন মানে আল্লাহ রাসুল সাল্লাহ হিসাবে একদম নাগরিক বেরোয় আসছে নাগরিক না আমি নাগরিক বললাম অনুবাদ করলাম এরা এতে জানা হচ্ছে যে না এটা যদি অহংকার করে তাহলে কি হবে যদি অহংকার করে তাহলে আরাম হবে অন্যথায় আরাম হবে না এখন এই নাগরিকের এটা জানা নেই যে অহংকার করলে আরাম হবে আর অহংকার করল না যে মজবুতি হবে এই শেখুল ইসলাম রহমদুল্লাহ রায় বলে যে নিচে পড়েছে সেই অহংকারে অহংকার আরাম হতেই নসরুল উল্দাসাল আর এর জন্য অতিরিক্ত কথা ঘোষণা করার দরকার নেই যে আমি অহংকার করি নাই নিচে যদিও হাদিস নিয়ে অনেক কথা রয়েছে মানে হাদিসের বক্তব্য কিন্তু এর সাথে সম্পৃক্ত না হাদিসের মতলা খারাম করা হয়েছে কথা বুঝে আসছে কিনা কিন্তু এখন একদম বের হয়েছে বলছে না এটা কি বলা হয় থাকে যে নিজের সুবিধার্থে হাদিসকে এখন বিভিন্ন ধরনের স্বাভাবিকের সময় যখন এটা আসতুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন সেখানে আর কোন কথা আর কোন কথা কেউ বলতেন না এমনকি রসুলের সময় নয় বরং ইমামুল্লাহ করেন যে অন্তর্ভুক্ত ছিলেন তাবিদের শেষ যুগের সময় এক ব্যক্তি এবং হাদিজের বড় জ্ঞানে ছিলেন তার সামনে যখন এসে বলল যে রসুল্লাহ সাল্লাহ বলেছেন বা কো আশহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির যন্তুকে ইশারা করেছেন তখন তার সামনে একজন বলল যে ইয়াকুল আবু হানিফা আল ইশার মুসলা আবু হানিফা তো যন্তুকে যখন কুরবানির দিন নি তখন এটাকে আঘাত করে ছেঁড়া দেয় আঘাত করে ছেঁড়া দিলে মানুষ যন্তু বলে আগানি বললো যেটা হারাম এটা মোসলা এটা কুরবানি সাথে একটা মানে বিকৃতি করা হচ্ছে কষ্ট দেওয়া হচ্ছে আর তুমি বলতেছ মানে বলতেছ তখন ওকে জরুরার রহমতুল্লাহ আলাই বললেন যে বন্দী করে করে রাখো হাত তাইয়া যে তখন পর্যন্ত তবা না করবে তখন পর্যন্ত বন্ধ করে আল্লাহ রাসুল সাল্লাম হাদিস তার কাছে বললাম আর সে বলতেছে কাল আবু মুসলা কাল এসাহর মুসলাম আবু হানিবেশাহ বলেছে সময়ের কথা বলছি তখনও কিন্তু এটা অপরিচিত বিষয় ছিল যে হাদিস বলা হবে রাসুল্লাহম করেছেন রাসুল্লাহ সালাম বলেছেন এই ধরনের বক্তব্য হবে আবার সেখানে এসে এক ব্যক্তি বলবে যে না এটা তমুকে বলছে এটা ঠিক না বলা কখনো সাহাবিরা এই পন্থা অনুসরণ করতেন না কিন্তু এটা শুরু হল কখন এখন আমরা একটি একটু করে আসব যুগগুলোতে এগুলো আস্তে আস্তে মানুষের মধ্যে বেশি পরিমাণে এসেছে আমরা এই বিষয়গুলো সাহাবিদের সঙ্গে চিন্তাই করার বিষয় ছিল যেহেতু সাহাবিরা আল্লাহ রসুল সাল্লাহামকে এমনভাবে ইমান এনেছিলেন তার প্রতি যে এখানে কোনো ধরনের সংশয় সন্দেহ প্রবেশ করার সুযোগ ছিল একজন এসে এই সন্দেহ সৃষ্টি করার সুযোগ ছিল কিন্তু এটি আস্তে আস্তে যত দূরে সরে গিয়েছে মানুষ সুন্না থেকে যত বেশি দূরে সরে গিয়েছে তত বেশি মানুষ মূলত এই সমস্ত উৎসের দিকে ধাবিত হয়েছে বেশি তে আমরা আজকের আলোচনার মধ্যে মনটা যে উৎসগুলো যেগুলো থেকে তারা তারা কোরআন এবং হাদিস কিন্তু পড়ত কোরআ পড়তে হয় তা না প্রত্যেক এই যে কাগ্রসম্পর্কে আমরা আলোচনা করছি এরা সবাই কিন্তু কোরআন হাদিস পড়ত এবং কোরআন হাদিসের অনেক ভালো জ্ঞান ছিল এর মধ্যে অনেক ভালো জ্ঞানের মধ্যে একজন ছিল আবুল কাসিম জারুল্লাহ জমকশারী তার লক্ষণ ছিল জারুল্লাহ আল্লাহবেশী আল্লাহর প্রতিবেশী আল্লাহর প্রতিবেশী আবুল কাসিম জমকশারীকে এই বলা হতো যে মক্টার আল্লাহ ধরেছিল উনিশ বছর একটা তাফসির হয়েছে এটার নাম হচ্ছে আলকাশা এটা সর্বপ্রথম মনে হয় তাফসি যেটি ইংলিশ অনুবাদ হয়েছে আমার যতটুকু খেয়াল করে মানে এত এবং খুবই ভাষাগত দিক থেকে অত্যন্ত নির্ভরযোগ্য কিন্তু আকিদাগত দিক থেকে এর ছঁচা তফসির নেই পুরা আল্লাহ তালাকেই মানে কোরআন শিক্ষা দিয়েছে আল্লাহ তালা যেটা সেটাই শিক্ষা চেষ্টা করেছে যেখানে যেখানে আল্লাহ খতাব আল্লাহ আল্লাহ কোন তাদের অন্তরের উপর খতাম তিনি কি করছে আল্লাহ আল্লাহকে বলছে না আল্লাহ তুমি খতম করো নাই তুমি অর্থ এমন ভাবে পরিবর্তন করে দিয়েছে কারণ কি কারণ হচ্ছে এই যে সামনে এগুলো যে কারণে এই করছে সে কারণে আসছে এইভাবে আর অনেক এবং তার এমন অবস্থা ছিল যে কারো জামাক যদি কোথাও যেত সেখানে ওই জন্য আলেনা তার সঙ্গে সামনে দাঁড়াবে না অহংকার করে কারো দরজা গেলে ম্যান আলাল ব্যাপ তার জীবনের মধ্যে দেখেছি মান আলাল বাব দরজা কে বলছে আনাদ জামাকশারি আর ময়তাজেনি এই যে ময়তাজি হিসেবে দাবি করত অহংকার করে কারণ এত বড় আলেম ছিল কিন্তু আলিমের মাধ্যমে এ দায়িত্ব নয় আলিমের মাধ্যমে এ দায়িত্ব নয় হচ্ছে যেটা আমরা আরো আগে আপনাদেরকে বলেছিলাম এ দায়িত্ব হচ্ছে এই পথে যারা চলেছে তাদেরকে ছিনার মাধ্যমে এই জন্য পুরানি করিমের সুরা আল ফাতিহার সাতটি আয়াত তিনটি আয়তে আল্লাহ আলম মানহাজের কথা উল্লেখ করেছেন ঠিকই মানহাজের কথা তিনটি আয়ত উল্লেখ করেছে। এই বয়তের পরপরই মানহাজের কথা বলা হয়েছে ইহদিনা সৈয়াত মুস্তাকিম সৈয়াত দেখেছেন তিনটি আয়তের মধ্যে মানহাজের কথা বলে দেওয়া হয়েছে যদি আল্লাহ রব্বুল আলমিন মানহাজির কথা না বলতেন তাহলে বিভ্রান্ত পথ চিনতে হবে ওইভাবে যারা ওই পথে গিয়ে হৃদায়ত লাভ করেছে তাদের মাধ্যমে পথ চিনতে হবে পথ এমনি চিহ্নের জন্য আপনি কোরআন হাদিস পড়ে এই জন্য কোরআন হাদিস পড়লেই আমি হৃদায়ত লাভ করে যাব না কোরআন হাদিসের জ্ঞানের মাধ্যমে দুগুলোকে হৃদায়ত লাভ করতে পারবেন কারণ কোরআন হাদিস নিজে পড়ে তিনি হয়তো কোরআন হাদিস জানবেন না বুঝতে পারবেন না যেটা হাদিসে যেটি বুঝিয়েছে সেটা না বরং তার অনেক সন্দেহ তৈরি হবে আজকে দেখা যাচ্ছে যে অনেকেই কোরআন হাদিসের অপেক্ষা নিজের ইচ্ছা দিচ্ছে এবং এটা একমাত্র এই কারণে যে কোরআন হাদিস সালফেসীন যেটা বুঝেছে এই সালফেস আলিহীনের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝতে চেষ্টা করে নেই বিভ্রান্তি এই কারণে হচ্ছে কোরআনে কেরিমের মধ্যে বিভ্রান্তি নেই বিভ্রান্তি কিসের মধ্যে নিজের বুঝের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে তো আমরা মহাতাজিরা যারা রয়েছে এদের সম্পর্কে আমরা বলেছিলাম এই গোষ্ঠী এদের সংক্ষিপ্ত একটা পরিচয় দিব খুব বেশি লম্বা পরিচয় দিলে অনেক দীর্ঘ আলোচনার বিষয় রয়েছে এর সব প্রথম আতা আতা এর অনুসারী ওয়াসরিফা তার ছাত্র ছিল একদিন এক লোক এসে হাসান বসির রহমদুল্লাহ প্রশ্ন করে বস প্রশ্ন করলো হাসান বসির রহমদুল্লাহ আলাই আপনি মর্ত কিবুল যারা কবিরা ঘুড়া করে থাকে তাদেরকে খারেজিরা বলতেছে শিরস্থায়ী জাহান নামে খারেজিদের বক্তব্য কি। এরা একেবারে আবাদুল আবেদিন শিরস্থায়ী জাহার নামি হবে এরা আর জান্নাতে জীবন আসতে এদের জানা কবিরা ঘুরা করলেই সে জাহান নামী এক বক্তব্য দুই বক্তব্য এরা বলতেছে মানে আবাদুল আবেদিন জাহান নামি আবার মুরুঝিয়ারা বলতেছে যদি কবিরা করে এতে কোনো অসুবিধা নেই তাহলে এই মানের কোনো অসুবিধা আপনার আসে মানে জান্নাতে যেতে কোনো প্রবলেম নেই আপনি কি বললেন আপনি কি বলবেন তখন হাসান বসির চিন্তা করলেন চিন্তা করে তিনি থাকলে থাকলেন বললেন যে নিঃসন্দেহে সে মুভমেন্ট যেহেতু কবিরা করেছে কিন্তু গুপত করা আর কবিরা ঘোনার কারণে যেহেতু কবিরা ঘুনাকে সুবান কথা আলা কোরআনিক বলেছেন সে ফাঁসি সে মুভমেন্ট ফাঁসি ওয়াজ সাহেব না হাতা একথা শুনলো সাহেব শুনে যে না আপনার কথা আমরা বিশ্বাস করলাম না যে ব্যক্তি কবিরা করবে সে হচ্ছে আর এমন মানসেরা তিন বাইরের মানসেরা তাই ফেরনে মূম একটা আমরা ভূমি শিক্ষা না সেখান থেকে শুরু হয়েছে এই গায়ে জালের এই মাছ সেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে শুরু হয় যেটি হয়েছে সেটি হল এরপরে তারা নিজেদের আকিদার মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করেছে প্রথমে তারা যে মানহাইজ বা যে সিস্টেম গ্রহণ করেছে সেটা হল সুরিয়তের নুসুসের উপর মানে দলিলের উপর টেক্সটের উপর পুরানা হাদিসে যে বক্তব্য রয়েছে বক্তব্যের উপর আকলকে প্রাধান্য দিয়েছে বিবেককে প্রাধান্য দিয়েছে বিবেকের মাধ্যমে যেটা ভালো সেটাই ভালো আর বিবেকের মাধ্যমে যেটা মন্দ সেটাই মন্দ এটি হচ্ছে ভালো তাদের কাছে মানদণ্ড এখন আমরা কিন্তু এই ভালো মন্দির এই মানদণ্ড এইভাবে নির্ধারণ করি না ইসলামী শরীর এইভাবে ভালো মন্দের মানদণ্ড নির্ধারণ করে না এর জন্য যারা এটার উপর নির্ভর করে আছে তারা অনেকে বলে যে না এটা তো ভালো ভাবার কথা না ফতোয়া দিয়ে দেবেন যে এই কাজ যেটা বলতেছেন এটা তো ভালো কথা না কেন ফতোয়া দিচ্ছে এই মনে ফতোয়া দিচ্ছে যে যেহেতু তার বিবেকে মনে হচ্ছে যে এই ভালো এই সে বোলে দিচ্ছে না এটা ভালো আবার বিবেক বলতেছে না এটা ভালো নয় তখন তিনি বলতেছেন না এটা ভালো নয় কিন্তু ইসলাম মূলত দলিলের উপর নির্ভর করছে ইসলাম মানে বিবেকের উপর নির্ভর এখানে প্রশ্ন আসবে তোমার বিবেক অনুযায়ী যদি ভালো হয় যেমন আমার কাছে মনে হয় সকালের নাস্তাটা যদি মনে করেন হয় ভালো ঠিক আছে আবার আমাদের মোহাম্মদুল্লাহ ভাই কিছু কটা কটার বিরোধী হবে যেহেতু তো দিয়ে ভাজি যাবে সকালে আস্তে করটা না হয় প্রশ্ন করতেছেন যে ঠিক আছে তোমার কথা মানলাম যে তোমার যাই তুমি ভালোবাদা নির্ধারক করবা কিন্তু কোন বিবেক অনুযায়ী করবা আমার বিবেক অনুযায়ী আরেকজনের বিবে করে যায় কোন করে অনুযায়ী সইয়াকে তুমি মানে গ্রহণ করবা কোনটাকে প্রধান্য দেবা সবার বিবেক সমান পাগলের বিবেক আর সুস্থ মানুষের বিবেক সমান বাচ্চার বিবেক আর কি বৃদ্ধের বিবেকান জ্ঞানের বিবেক আর জাহের বিবেক কি সমান সুতরাং কৃষ্ণের ভিত্তিতে আমরা একথা নির্ধারণ করলাম যে বিবেকের উপর শরীয়তকে প্রাধান্য দিব শরিয়তের দলিলকে প্রধান দিব এই বক্তব্য পুরাই গরম আর এই কারণে দেখা গিয়েছে যারাই এই মানহাজ গ্রহণ করেছে এই পদ্ধতি সিস্টেম গ্রহণ করেছে এই ম্যাথোনোলজির উপর যারা চলেছে এরা সবাই বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে যেহেতু সবার তার বিবেক ভিন্ন প্রত্যেকের বিবেক ভিন্ন অবস্থান নিয়েছে আবুল কাসম মহাতজারী যে বক্তব্য দিয়েছে মানে আরেকজন এভাবে বক্তব্য দেয় নেয় আরেকজন কি করে নেয় এইভাবে বক্তব্য দেয় এটা হল প্রথম দ্বিতীয় নম্বর যে তারা উৎস গ্রহণ করেছে সেটি হল আল্লাহ রব্ল আলমীর কিতাব তাদের জন্য উৎস কিন্তু একটা শর্ত করে দিয়েছে কোরআনে করিমকে একটা শর্ত করে দিয়েছে এবার হানাফি বাধাফের মধ্যে কোরআনে করিমকে উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে কিন্তু পাঁচটা কি রয়েছে কঠিন শর্ত রয়েছে ঠিক এরাও একটা শর্ত করেছে শর্ত খুব হালকা করেছে বেশি কঠিন করে নাই সে ইজালাম ইউকালিপির হাত করে কিতাব এবং দলিল হবে কিন্তু একটা কন্ডিশন সেটা হলো এটা আকলের পরিপন্থী হতে পারবে না আকলের কি হতে পারবে না পরিপন্থী হতে পারবে না মহান হতে পারবে না আসলে বিপরীত হলে যদি নিজের বিবেকের বিপরীত হয় তাহলে এটা করাটা এবং হাদিস কি হবে এটা হবে না এটা দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর হচ্ছে অপব্যাখ্যা এটাকে অপেক্ষা বলা যায় এটা হচ্ছে অপব্যাখ্যা আমরা সেটা হচ্ছে যদি আমরা মনে করি যে আমাদের আখল অনুযায়ী ঠিক না থাকে তাহলে সেটাকে আমরা ব্যাখ্যা দিব সেটা ব্যাখ্যার দাবি রাখবো যেমন আল্লাহ হাবুল হুসার সাথে কথা বলেছে ঠিক আছে কিনা এখনই বলতেছে যে না আল্লাহ তালা তো হুসার সাথে কথা বলতে পারে না কথা বললে তো আল্লাহ তালা কি হয়ে যাচ্ছে নশ্বর হয়ে যাচ্ছে যার কথা শেষ হয়ে গেছে আল্লাহ তালা সব শেষ হয়ে গেছে এটা তো কোনোদিন হতে পারে না এই জন্য বলছে না হতে পারে না এই জন্য এবং তারা অনেকে মিলে বলছে যেহেতু বলতে পারবেন ছাত্র আছে মানে এর আপ গ্রহণ করে না এর আপ গ্রহণ করে মানে এর তার কি অপ্রকাশ্য এটাকে মুখাদ্দার বলা হয় এর মধ্যে যে এর আছে সেটা মুখাদ্দার তো মুখাদ্দার থাকলে বুঝা দেয় না যে আসলে এর কি তখন ক্লিমা আল্লাহকে কি করেছে মা ফুল বানিয়ে দিয়েছে আর মুসাকে বাইর বানিয়েছে আল্লাহ কথা বলেছে নিজেদের কি করেছে কোরআন করিমের ব্যাখ্যাকে পরিবর্তন করে নিয়েছে নিজেরাই তৈরি করেছে পরিবর্তন না নিজেরাই করেছে কেন করেছে যেহেতু আমার আকল তারা বোঝা যায় না যে আল্লাহ তারা মুসার সাথে কথা বলবে আর আল্লাহ তারা কথা বলবে কি যেহেতু আল্লাহ রবুল্লা যদি কথা বলে তাহলে কথা শেষ হয়ে যাওয়ার পর তো আল্লাহ কথা শেষ হয়ে গেল বিলীন হয়ে গেল আমরা যখন কথা বলি আমি যে কথাগুলো বললাম এগুলো শেষ হয়ে গেছে না হয়ে গেছে না তার মনে করছে আল্লাহ কথা আর কথা এক ধরনের কিন্তু যদি একটু চিন্তা করতেন কিন্তু আল্লাহ জাত সম্পর্কে আমি জানি না ইসলাম মানে জন্য মধ্যে এই বিষয়ে একেবারে স্পষ্ট করে দিয়েছেন শাকুল ইসলাম তুমি কেন এই ব্যাপারে অস্থির হচ্ছ নিজের উপর নিচ্ছ এই দায়িত্বের দায়িত্ব নিজের উপর না নিলেই হয় যেহেতু আল্লাহ আব্দুল্লাহের জাহাজকে আমি জানি না তার সেপার সম্পর্কে আমি কিভাবে বলবো আল্লাহ সম্পর্কে তার সত্তা সম্পর্কে তো সত্তা কেমন এখন তিনি কথা বলেন কিভাবে কথা বলেন আমি কিভাবে আর মানুষের কথার উপর আল্লাহ রাব্দুল্লাহমের কথাকে পেয়াজ করার কোন দরকার কোনো সুযোগ আছে তাই সেই কোন কিছু তার মতো কোন কিছুই নয় আল্লাহ মতো এটা তো বিবেচনা করার ক্রম অবকাশ নেই যে মানুষ যেভাবে কথা বলছে আল্লাহ তারা কথা বলছে কিন্তু এটা বিবেচনা করে বললেন যে এগুলো চল এরপর আরেকটি পয়েন্ট আসবে সেটা বলু তৃতীয় হিজ্রি তৃতীয় শতাব্দীর শুরুর দিকে মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে তখন মুসলমানদের কাছে সবচেয়ে বেশি সম্পদের মানে সম্পদ ছিল এবং বিশেষ করে মুসলিম যেই মানে বিশ্ব যেটাকে বলা হচ্ছে সেটা ছিল জ্ঞান বিজ্ঞ ছ তার তারা সবচেয়ে বেশি মানে ভূমিকা রেখেছিল তখন গ্রিক দর্শন ইন্ডিয়ান দর্শন আর আরো বিভাগে যা ডাস্টবিন পাওয়া যায় পচা গলা যা আছে সবগুলো আরবিতে উরবাদ করে দিল সবগুলো কি করলো এগুলোকে আরবিতে ট্রান্সলেট করা হল এখন কি কোরআন হাদিসের বক্তব্যের সাথে গ্রিক ধর্মের সাথে কোথাও কোথাও মিলতেছে না যেমন এখন বর্তমানে এসে অনেকে যে বিজ্ঞানের সাথে কোরআনকে কি করতে চায় মিলাতে চায় কিন্তু তার জানা নেই যে কোরআন হচ্ছে তো হবে আল্লাহর কালাম বিজ্ঞানের সাথে মিলানোর দরকার নেই বিজ্ঞান এসে মিলবে কোরআনের সাথে বিজ্ঞান যে কার জায়গাতে মিলের সেখানে বিজ্ঞানকে কাট করে দিতে হবে সেখানে আমরা বিজ্ঞানকে বিশ্বাস করি না আপনারা কি মনে করেন বিশ্বাস করেন কিনা না আমরা কখনো বিশ্বাস করি না কোরআন সাথে সামান্যতম কোন বিজ্ঞানের পবৃত্ত থাকলে সেটাকে আমরা এই সম্পূর্ণবার স্বীকার করি কোরআন এসে মিলবে বিজ্ঞানের সাথে আমরা কোরআন কোরআনকে বিজ্ঞানের সাথে মিলানোর দরকার নেই কিন্তু একদল কোরআন মানে কোরআন সাথে বিজ্ঞানকে মিলানোর জন্য চেষ্টা করে প্রয়োজনে আল্লাহ তারা একটু ডান বান করলেও কোনো অসুবিধা নেই এমন হচ্ছে বিজ্ঞান ঠিক এখন যখন এই যখন আসলো এগুলো আর্গি হয়ে যাওয়ার পরে একদল লোকের পিছনে লেগে গেল আল্লাহ তো দেখা প্রমাণ করতে পারতেছে না তারা আগের আগে তো আল্লাহকে বহুত আগেই করে দিয়ে গেছে এবং তারা অনেক যুক্তি দিয়ে গেছে ইন্ডিয়ান দর্শনগুলো গুলো অনুবাদ হল বিভিন্ন বিভিন্ন ধরনের মানে আফকার যেগুলো মানুষের যে চিন্তা ধারাগুলো আছে মতবাদ আছে সবগুলো যখন একসাথ করা হলো দেখা গেল যে আরে এগুলো তো আমরা তো বুঝতে পারতেছি কিন্তু আমরা তো আল্লাহকে বিশ্বাস করার জন্য এই ফালসাফার দ্বারস্থ হই না কখনো এই দর্শনের দ্বারস্থ হই কিনা আমরা আল্লাহকে বিশ্বাস করি আমাদের কোনো দলিলের দরকার আছে কিনা না কোন দলের দরকার নেই আমাদের একটাই দলি বেদইনে কাছে বললেন যে খেল দ্বারা দুটো গোবর কি এটা বুঝায় না যে এখানে কি আছে গরু আছে উঠ আছে এটা বুঝায় না ওরা ইয়ে যে বিশ্ব কি বুঝায় না যে জগতের আছে আমরা আমাদের জন্য কি আপনার কি মনে করেন এটি অধিক দলিত দরকার আছে না কিছু দরকার নেই আমাদের সব ফালসাফা একসাথ করুন সব ফালসাফা একসাথ করুন মধ্যে সবচেয়ে বড় পন্ডিত ছিলেন লিখেছেন আপনারা জানেন তাফসিল কবির বলা হয় দাঁড়া আসলে কবির অনেক বড় কবির আমাদের এখন সব রাগয় মধ্যে সব কিছু আছে শুধু তাফসির সারা। এই বইয়ের মধ্যে সব আছে কিন্তু শুধু এরপর থেকে কারণ যা ঢোকানো দরকারের মধ্যে সব ডোকান হয়েছে কিন্তু তার আল্লাহর কালামের সাথে অনেক প্রচেষ্টা করেছে আল্লাহর আব্বুল আলামিনকে প্রমাণ করার জন্য কোন দরকার নেই অনেক দলিল আদিল্লা মানে সমস্ত দার্শনিক থিম চিন্তাধারা সব কিছুকে মিলিয়ে অনেক কথা আবিষ্কার করেছে কিন্তু জীবনের শেষ মুহূর্তে একদিন বিকেলবেলায় তিনি যাচ্ছিলেন প্রথম প্রথমে দেখল যে একটা বুড়ি অসীতিপথ বৃদ্ধা অনেক যুদ্ধ অনেক বয়স্কা মহিলা তখন মাথার মধ্যে এটা আসলো যে এই বুড়িকে জিজ্ঞেস করি যে আসলে আল্লাহকে কিভাবে বিশ্বাস করবো আমি এত কষ্ট করে আল্লাহকে এক প্রমাণ করতে পারতেছি না মানে এখনো সন্দেহ দূর করছে না এখনো বারবার মানে প্রশ্ন উত্থাপিত হচ্ছে কিন্তু এই বুড়ি আল্লাহকে কিভাবে এক হিসেবে মেনে নিল তার আগে কি তার মধ্যে মানে সেটা মনের মধ্যে একটা প্রশ্ন আসলে গুড়ি কাছে গেলেও ঘুড়িকে জিজ্ঞেস যে আল্লাহ তালাকে যে তোমার কাছে দলিল আছে কিন্তু মানে আল্লাহ এক দলিল দলিলের দরকার এর জন্য তো কোন প্রয়োজন নেই কি বলছো প্রতীক তুমি আল্লাহ তালা এক এর জন্য কোন দলিলের প্রয়োজন নেই বিশ্বাস করি আমরা এটি যথেষ্ট এবং এটি আমাদের ইমান এটি আমাদের মূল কথা আল্লাহ তালা এক তুমি কি বলতে সেটা বলিছো দলিল না থাকবে তুমি কিভাবে আল্লাহ তালা যে এক সেটা প্রমাণ করবে তুমি বলতে পারবো না আল্লাহ তালা যায় এক আমি তো আল্লাহ যে এক এটি প্রমাণ করার জন্য একশো একটা দলিল খুঁজে বের করেছি একশো একটা দলিল তৈরি করেছে দলিল এগুলো খুঁজে সন্তান করে বের করেছে প্রমাণ করেছি তখন বুড়ি বললো যে না তুমি আল্লাহ তালা যে এক এর জন্য একশো একটা দলিল বের করে তোমার একশো একটা সন্দেহ তৈরি হয়েছে আল্লাহ তালা যে এক এই জন্য তুমি একশো একটা সন্দেহ বের করেছো আমার একটাও সন্দেহ নেই আমার একটাও দলিল নেই আল্লাহ তালা যে আমার কোনো সন্দেহ নেই তখন নিজের জীবন সায়নে অনেক আফসোস করে অনেকগুলো কথা বলেছেন বলেছেন যে আমরা গোটা জীবন যে কাজ করেছি এটা শুধু নিছ মানুষের কথাগুলো এলোমেলো কথাগুলো বিক্ষিপ্ত কথাগুলো এগুলো একসাথ করেছে কোন দরকার ছিল এগুলো ঠিক এই গোষ্ঠী নিজেদের উত্তালি হিসেবে নিজেদের জ্ঞানের উৎস হিসেবে নিজেদের আমল আকিদার উৎস হিসেবে এই ফালসাফার মানে বড় ধরনের দ্বার্থ এখন যেখানে যেখানে ফালসাফার দর্শনগুলো এসে আঘাত এনেছে সেখানে সেখানে গিয়ে তখন আল্লাহ রাব্বুল আলমিনের সাথে তাদের টক্কর লেগে গিয়েছে সবচেয়ে বড় টক্কর তাদের সাথে আল্লাহ রব্বুল আলমিনের যেখানে লেগে গিয়েছে সেটা হচ্ছে এক নম্বর টক্কর যেখানে লাগলো সেটা হল আল্লাহ তালা শেফা কোথায় লেগেছে আল্লাহ রাব্বুল আলামিন সিফাত কি ছিল আল্লাহ রাব্বুল আলামিন সিফাত কেমন আল্লাহ তআলার কি আল্লাহ তআলা জাত সত্তা এটা হলো তার সত্তার নাম এখন আল্লাহ রাব্বুল আলামিন সিফাত আছে আর-রাযযাক আছে কি না আল-গাফুর আছে কি না আল কিন্তু তার এই সেফাত গুলো যদি সাব্যস্ত করি তাহলে তো মানে অনেক আল্লাহ আজিম হয়ে যাবে অনেক আল্লাহ হয়ে যাবে আল্লাহ তো বেড়ে যাবে কারণ আল্লাহ তালার এই গুণগুলো আল্লাহ রব্গুল আলমিনের সত্তার সাথে কি একেবারে একাকার তাহলে সত্তা থেকে বিচ্ছিন্ন নয় আর যদি গুণগুলো সত্তা থেকে বিচ্ছিন্ন হয় তাহলে প্রত্যেকটা ভিন্ন ভিন্ন আল্লাহ সুতরাং আমরা এটাকে মানিয়ে কথা বুঝে আসছি কিনা মানে এর মধ্যে যাওয়ার কোনো দরকার নেই গিয়ে এর মধ্যে কি হয়েছে আর কি যে একটা প্রবাদ আছে এটার নাম দিয়েছে তৌহিদ এর নাম কি দিয়েছে পাঁচটা উসুলের মধ্যে বাঁচব উসুল হচ্ছে তৌভিদ আর তৌহিদের অর্থ হচ্ছে অগর সুবানওয়া তালায় সমস্ত সেফাতকে অস্বীকার করছে বলছে যদি সেফাত আল্লাহ তালা হয় তাহলে আল্লাহ হব্বুর আলহামীনের আদিক সাব্যস্ত হয়ে যাবে মানে আল্লাহ তাহার একাধিক হয়ে যাবে এটি কোনো অবস্থাতেই আল্লাহ তালা সে প্রচাবস্ত করবে না সমস্ত সেফাত দর্শক আল্লাহ কারণ সেফাত কি আল্লাহ থেকে ভিন্ন কিনা এই প্রশ্নে উত্তর দিতে পারবেন আপনার কেউ মানে যেহেতু ওই আমি বলেছি যে সমস্ত ফাল সেফা দর্শনগুলো একসাথ করেছে এগুলো তাদেরকে এমন সন্দেহে ফেলে দিয়েছে যে সেফাত কি আল্লাহ থেকে ভিন্ন না আল্লাহর অংশ যদি আল্লাহ তারা যাদের হয় তাহলে তো আর সেবা সাব্যস্ত দরকার নেই ঠিক আছে কিনা আর যদি যাত থেকে ভিন্ন হয় তাহলে এটা আল্লাহ মানে অন্য জিনিস তাহলে এটি আবার আর একটা আল্লাহ কথা বুঝতে পারলাম কিনা কত জটিলতার প্রতি নিজেদেরকে কি করেছে বলে আবার এক স্থানে নিয়ে গিয়েছে এক মনবিকে এসে একজন প্রশ্ন করলো প্রশ্ন করে বলবো যে বুঝুর যদি কোন ব্যক্তি পানি না পায় তাহলে কি করবে পানি না পেলে তো এমন করবে জানা কথাই আবার এটা জটিল কি প্রশ্ন বলছে ঠিক আছে পানিও নাই মানে তাই মাটিও নেই যারা নেই বললো তার গেয়ার নেই এখন সেটি বলবে বললে এই জায়গায় যাবেন কেন সেটা যেখানে পানি ওড়ে এমন জায়গায় যাবে কেন কথা বুঝে আসছে ঠিক একই পর্যায়ে এখন এক স্থানে গিয়েছে যে স্থানে গিয়ে এখন বলতেছে আমরা আর বেরিতে পারি না এখন আল্লাহকে সাব্যস্ত করতে পারতেছি আল্লাহ করেছিল তখন তারা আল্লাহ হবদুল আল্লাহ সমস্ত স্বীকার অস্বীকার করেছে আর এর ভিত্তি যে দর্শনগুলো এসেছে এরা হলো মাতা এরা কারা বলছে এদের কাতে কথা বললাম এরা হল মত গোষ্ঠী তিনটা গোষ্ঠী সম্পর্কে আমাদের আলোচনা শেষ প্রথম গোষ্ঠী যেটা আমরা বলছি কথা দ্বিতীয় গোষ্ঠী সম্পর্কে আমরা আলোচনা করছি রাফিজিদের কথা রাফিজিদের কথা খেয়াল আছে কিনা রাফিজি কারা শিয়া রাফিজি হচ্ছে শিয়ারা তাহাও এই ধরনের অপরিচ্ছন্ন দুর্গন্ধময় বিভিন্ন উৎস থেকে নিজেদেরকে কি করেছে নিজেদের জ্ঞান সংগ্রহ করেছে এই কারণে জ্ঞানগুলো মানে যথাযথ হয় নাই জ্ঞানগুলো কি হয় নাই যথাযথ হয় নাই নিজেদের ইমামদের থেকে উৎস নিয়েছে জ্ঞান নিয়েছে এমন জ্ঞান নিয়েছে ইমামদের থেকে যে আল কাফি এর মধ্যে কুলাইনি কুলাইনি হলে সবচেয়ে বড় মাপ আর কাফি হলে সবচেয়ে বড় কিতাব কাফি লিখেন সবচেয়ে বড় কিতাব যেটা কুলাইনি রেখেছে এবং এর মধ্যে যত আদিজ আছে সবগুলো আদিজ চেষ্টা করেছে মিথ্যা করার জন্য আল্লাহ সর্বোচ্চ চেষ্টা করেছে আর এর একটা ধরন মানে বললে আপনারা আশ্চর্য বোধ করবেন যে এটা কত জঘন্যতম কিতাব এর মধ্যে একটা সহ উল্লেখ করা হয়েছে এটাকে বলা হয়েছে জিয়াতুল হেমাদ গাদার সনদ এখানে কোন গাদা বর্ণনা করতেছে ওই গাধার থেকে যে গাদা গাধা আলি তালে দেখা হয়েছিল সেখান থেকে এটা বুঝতে পারছে মানে এই ধরনের কিতাব পর্যন্ত মানুষ পড়ে এবং পড়ায় আর এটা হল বোহারির মধ্য মর্যাদা দিয়েছে এটা হল তাদের উৎস আর এই গোষ্ঠীর যে গোষ্ঠী এদের যা লেখা রয়েছে কিন্তু আস্তে আস্তে এই ফিকরা রূপান্তরিত হয়েছে এই যুগের গবেষকরা এই ফিকরার নাম দিয়েছে অন্য নাম সেটা নাম দিয়েছে আল হাদা এর উপর কিতাব লিখা হয়েছে গুরুত্বপূর্ণ আমার কাছে তিনটি বই রয়েছে আল হাদাসা হচ্ছে হাদাসা শব্দ সব দিক আধুনিকতা আসলে আধুনিকতার নাম দিয়ে মূলত ইসলামের মধ্যে এমন কিছু বিভ্রান্তি যারা মহাতাজারা যে বিভ্রান্তি গুলো যে সে আজকে বর্তমান আমাদের মধ্যে সেগুলো বিরাজ করছে ইসলামকে আধুনিক করছে একদম লোক ইসলামকে বলতেছে না ইসলাম তো সর্বযুগ আধুনিক এ কথা এই ব্যাপারে ধরনের নেই কিন্তু ইসলাম যে এমন ফান্ডামেন্টাল যে এর মধ্যে পরিবর্তন কারো অধিকার নেই এই ব্যাপারে কোনো কিন্তু তারা মনে না ইসলাম আধুনিক সুতরাং আধুনিক আয়ন ইসলামকে ইসলাম কি উনি বললেন যে একজন এসে বললেন যে একটা হাদিস রয়েছে আর চারটির কারণে মেয়েদের বিয়ের কথা বলা হয়েছে সেখানে দিনকে আল্লাহ রসুল প্রাধান্য দিয়েছে একজন আধুনিক আধুনিক করছে এখন বলতেছে সৌন্দর্যকে আল্লাহ রাসুল সরাত নাকি প্রথমে নিয়ে এসেছেন এটা কেন শেখুল ইসলাম কাজিম রহমতুল্লাহ আল্লাহের কথা উল্লেখ করেছেন কাজিম রহমতুল্লাহ কি বলেছে না বুঝে আন্দাজের কাজিমর রহমতুলিয়া যা অপবাদ দেয়া বা বলা যে ইবনুল কাজিম রহমতুল্লাহ করেছেন এটি সবচেয়ে বড় গৌরণ আল্লাহ রাসুল স্পষ্ট বিপক্ষে ইবনুল কাজিম রহমতুল্লাহ আলাই জীবনে দিন যাবেন না তারপরে বুঝতে সে আসলে কথা বুঝে সুন্না যত বেশি সংরক্ষণ করেছে প্রটেক্ট করেছে এবং কাইমের চেয়ে বেশি কেউ প্রটেক্ট করে নাই সেই সমকালীন সময় থেকে আরম্ভ করে আজকের যুগ পর্যন্ত আমের যতটুকু জানা রয়েছে আমার মধ্যে সবচেয়ে বড় গবেষকদের মধ্যে একজন ছিলেন তিনি কাহিম রহমদুল্লাহ বিশাল গবেষণা করেছেন প্রায় সাত থেকে আটশো বইয়ের উপর গবেষণা করেছেন একটা উপর এবং উপর তিনি যত বেশি করেছেন আর কেউ যত বেশি সুনাকে প্রক্ট করেছেন আর কেউ এত বেশি করেন এত বেশি অথচ তিনি বলবেন যে না এখানে সৌন্দর্য পাবেন কারণ মানুষ এখন সৌন্দর্যের প্রতি আগ্রহ একটু মানুষের বাড়তেছে এই জন্য না ইসলামকে আধুনিকায়ন করার চেষ্টা করতেছে কেন ওই ঠিক আমি যেটা বললাম হাতে হাত একটা একটা চিন্তা ভাবনা চলেছে এখন আমরা কিভাবে আমরা মনে করতেছি যে দাওয়াদের আমার মিশন হচ্ছে যে আমি নিজে যে বক্তব্য রয়েছে বক্তব্য থেকে কিছু নেমে এসে আবার যে আমার বিপক্ষে আছে তাকে কিছুটা আমার সার দিই না এটি দাওয়াতে এই কারণে এখন সবচেয়ে বেশি গবেষণা করে বাংলাদেশে নিজের নিজেকে নিজে মুক্তি হয়তো দাবি করে এরকম একজনের নাম নাম বলবো না আমার এক একজনের সাথে পরিচয় হয়েছে তিনি বলতেছেন যে এটা মূর্ত যে দিন থেকে মানে স্বেচ্ছায় কুফুরি করে বেরিয়ে গেছে তার কোনো ইয়ে নেই হদ নেই ইসলাম এর উপর অনেক গবেষণা লেখা হয়ে গেছে তার কোনো হদ নেই তার কোনো শাস্তি নেই ইসলামের মধ্যে তাকে হচ্ছে ইসলামে তাকে হত্যা করার কোন অধিকার নেই কেন হচ্ছে না এটা তো আসলে কোনদিন হতে পারে না মানুষের তাহলে স্বাধীন যেই মানে ধর্ম গ্রহণ করার স্বাধীন মত এবং স্বাধীন চিন্তার যেই অধিকার এই অধিকার খর্ব করলেন আপনি ইসলাম নতুন ভালো কথা বলেছে ঠিক না মানে কিন্তু যে স্বাধীন অধিকার যে ইসলাম স্বাধীন কাকে বলে সেটা তো আল্লাহ স্বাধীন তাহলে এটা স্বাধীন অধিকারের মধ্যে কোনদিন অন্তর্ভুক্ত হতে পারে না আচ্ছা এরপর আমরা যাদের সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে জামিয়া গোষ্ঠী জাহামিয়াদের হচ্ছে মূলত এটি একটা ভয়ঙ্কর একেবারে শেষ সময়ে সময় এদের আবির্ভাব হবে যাতে হামসর প্রথম ব্যক্তি যে এই বক্তব্য নিয়ে আসে তারা আল্লাহ রাব্বুল আলমিনের সিফাত এবং নাম সবগুলোর স্বীকার আল্লাহর সাথে তাদের ক্রমশার সৃষ্টি হয়ে গেছে প্রথম থেকে চলছে যেটা আল্লাহ তালার সিফাতও সাব্যস্ত করা যাবে না তার নামও কি করা যাবে না সাব্যস্ত করা যাবে না কেন যাবে না আল্লাহ তালা বলছেন আল্লাহ তালার নাম রকম সেফাত যদি সাব্যস্ত করা হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্রতা তিনি যে মহা পবিত্র সেটা সাব্যস্ত আমরাও শুনি আল্লাহ তালাও শুনেন আমরাও দেখি আল্লাহ তালাও দেখেন তাহলে আল্লাহ রাবুল আলামকে কিভাবে পবিত্র করতে পারলাম সুতরাং আল্লাহ তারা শুনেন না দেখে ওরা এগুলো সাব্যস্ত তারা মতাজ আকিদার কাছাকাছি তাদের আকিদা হলেও কিন্তু অতিরিক্ত একটা বিষয় তার আকিদার মধ্যে গ্রহণ করেছে সে বিষয়টুকু হচ্ছে তারা মমতাজেরা যেখানে যে সমস্ত নসুজ গুলোকে করেছে করেছে জাহামিয়ারা সে সমস্ত নুসুজ গুলোকে সমস্ত দলিল তারা ইনকার করেছে স্বীকার করেছে বলছে রা এগুলো কোরআন হাজির বক্তব্যই নেই থাকলেও এগুলো আমরা মনে করি যে না এটা সঠিক মানে এই নুসুস গুলোকে তারা ইনকার করেছে নসগুলোকে অস্বীকার করেছে হাদিসে টাকা জায়গা করছে না এগুলো হাদিস হিসেবে আমরা মানে কেন মানবেন না এর কারণ কি কারণ হচ্ছে একটা সেটা হল এগুলো আমাদের বিবেক দিয়ে বুঝাস না এগুলো বিবেক দিয়ে বুঝাস না যেমন অনেকেই প্রশ্ন করে থাকেন যে এর এই হাদিসটা আসলে কিভাবে সঠিক হতে পারে মনে হয় আগেই একজন প্রশ্ন করেছে যে তো এই হাদিসটা তো সহি নয় আমার প্রশ্ন করে হুকুম দিচ্ছেন মানে নিজে নিজেই করে বলতে সহি না কেউ বলে নাই কেউ বলছে তা বলতে পারবো না তো কিসের ভিত্তিতে বলছিল হাদিসটা সহিটা বলে যে না বলতেছি এই জন্য যে এই হাদিসটা আসলে মানে যেটা বুঝা যাচ্ছে হাদিস থেকে মনে হচ্ছে যে এটা সহি কথা না এভাবে হাদিস সহি করার সিস্টেম তো এই প্রথম আপনার কাছেই শুনলাম এই সিস্টেমে করার কথা শুনি নাই একই পন্থায় মানে হাদিস অস্বীকার করার জন্য এইভাবে বসে না এটা সহি নয় এটা দরিদ এটা গ্রহণযোগ্য নয় কেন এই কারণে গ্রহণযোগ্য না আমার বুঝে আসে না তোমার সংকিপ্ত তোমার সামান্য বিবেকের জন্য যেমন অনেকে আছে কোরআন করতে পারে না অনেক লোক আছে কোরআন করতে পারে না এবং তারা বলতে তার আর তোমার এই মাথায় দিয়ে তো বিশ্বাস হবে না যে লোকে ছিল বাথা মুখস্ত করতে পারো না সেই লোকে কিভাবে তুমি তুমি এই চিন্তা করতে পারো তুমি তো এই চিন্তা গল্প করতেছ যারা হাজার হাজার আদিশ মুখস্ত করেছে তুমি বলতে না কিভাবে আপনি বলতে এই জন্য মানে একজন বড় মানে নিজে নিজে বিশেষজ্ঞ হয়েছে আর কি এই বিশেষজ্ঞের কাছে শুনেছি যে তিনি বলতেছেন না যে সমস্ত বর্ণাগুলো এসেছে এগুলো বেশিরভাগই সাহাবিদের কথা এগুলো রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন নাই আমার কারণটা কি না বলার কারণটা কি নিজে কিভাবে রাসুলের সালে কি দেখা হয়েছে আর রাসুল সাল্লাহ বলছে না বলেছে সেটা কিন্তু কিভাবে এত কথা অভ্যস্ত করে রেখেছে এই যুক্তিটা করে যুক্তিগুলো যে কিভাবে এত কথা অভ্যস্ত করে রেখেছে আর এই কারণে দেখা গিয়েছে এই সমস্ত লোকগুলো মানে হাদিসের উপর এইভাবে বিভিন্ন ধরনের রাজ এনে এই যুগে হাদিস আর গ্রহণযোগ্য হবে না এখন শুধু কোরআন এবং কোরআনী গ্রুপের উদ্ভব হয়েছে কোরআনই গ্রুপ বিশেষ করে এখন সবচেয়ে বিশ্ববিশাল বিশাল বাংলাদেশেও প্রভাব বিস্তার করতেছে কোরআনিয়া নাম দিয়ে এরা বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে কাগুলো আমাদের মধ্যে রয়েছে এবং কোরআনিয়ারা মূলত আল্লাহর ইসলাম কোরআন মানে না হাদিসও বাড়ে না এরা সত্যিকার হচ্ছে এই কুকুরি আকি তার রয়েছে ধারণা না কোরআনের আমরা অনুসরণ করি কারণ কোরআনের অনুসরণই হচ্ছে মূলত হাদিসের অনুসরণ থেকে হাদিসের অনুসরণের কথা স্পষ্ট কোরআনের মধ্যে সুতরাং যদি কেউ কোরআন মানে হাদিস করতে হবে মানতে হবে আর কোরআন মানার আগে তাকে হাদিস মানতে হবে কারণ কোরআন রাসুল উল্লার সর নিয়ে আসবেন ঠিক না সুতরাং রাসুলকে বাদ দিয়ে আপনি পেলেন কোথায় এই কোরআন তো তিনি হাদিস দিয়েছেন সুতরাং এর মধ্যে পার্থক্য করবে যারা মূলত তারা সত্যিকার অর্থে কুকুরের মধ্যে লিপ্ত রয়েছে এরপরে এই যে পার্থক্য আমরা আলোচনা করলাম এটা তিন নম্বর পার্থক্য যেটি সেটা ক্ষেত্রে জ্ঞান অর্জনের উৎস যেটি ছিল বাতাদের তাদের আকৃদা বিশ্বাসের যে উৎস ছিল এই উৎসের ক্ষেত্রে বিভিন্নতার কারণেই আলোচনিত জামাতের সাথে তাদের বিশাল বিরোধ বিশাল পার্থক্য দেখা দিয়েছে মূলত আলোচনী তল জামাত তারা যে উৎস থেকে জ্ঞান নিয়েছে তারা যে উৎস থেকে আকিদা নিয়েছে সেখান থেকে আকিদা নেয় তারা আকিদার উৎস নিয়েছে কোনখান থেকে তারা আকিদার উৎস নিয়েছে সুল্লাহ আল্লাহর খিতাব থেকে এবং সাল্লাহ থেকে আল্লাহ কিতাব এবং রাসুল উল্লাহ সসমান হাদিস থেকে আর যে বিষয় সম্পর্কে বুঝার দরকার হয়েছে সেটি আল্লাহ রাসুল সাল হসমেন সাহাবিদের আমল থেকে তারা সলফে সালিহীনের বুঝ থেকে সেটাকে গ্রহণ করেছে কোরআল হাদিস যেখানে বোঝা দরকার সেখানে সরফে সালিহীন আমল থেকে গিয়ে হয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে সলফে সালিহীন আমল আমলের মাধ্যমে সেটা মানুষের কাছে প্রকাশ পেয়ে গিয়েছে কিন্তু সবচেয়ে বড় বিভ্রান্তি হচ্ছে সেখানে যে কোরআন এবং আদিসের দলিল দেওয়া হয় তাকে কিন্তু কোরআন এবং আদিসের দলিলের পরে সর্বশালীন এমন সেখানে আনা হয় না সাহাবিরা কি পুজিশন করানো আদি সাহাবিরা কিছু বোঝেন নাই যেমন আমরা যখন দেখবো যে ওলা উদ্দিন আছি নেতা খুন্না ইহর আমিনা কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে ওলাই উদ্দিন আছে নেতা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না এদেরকে বলা হচ্ছে তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না ইহারামিন হা হ্যাঁ যতটুকু কি হয়ে যায় এমনি প্রকাশিত হয়ে যায় এখন কোরআনের আয়াতের ব্যাখ্যার জন্য কি আমরা কি মনে করেন এই যে বারাকবু আমার কাছে যাবো নাকি যাব আমরা আল্লাহ রাসুজ সাহামীরা কি করেছেন আজকে মনে হচ্ছে যেন বললেন যেহেতু কোরআন সংশোধনের জন্য লোক নিয়োগ করে বললেন হিন্দু কারণ হিন্দু তো সে বিশ্বাসী করে দুর্ভাগ্য মুসলমানদের তারা সংশোধন করতে এখন যে যতটুকু হচ্ছে হয়েছে সেটা হচ্ছে আমরা অন্যের কাছে গিয়ে বুঝি যে মা তাহারা মিনহা ঠিক আছে কতটুকু প্রকাশ করা যায় ঠিক আছে মুখ প্রকাশ করলাম মুখ খুলে রাখলাম তারপর হাতও খোলা রাখলা বাহো খোলা রাখলা আরো যারা যারা সম্ভব করা রাখলাম হ্যাঁ এভাবে বলে দিল কিন্তু সাহাবিরাকে আজও কিছু বুঝেন নাই কোন আমার সাহাবিদের ছিল না তাদের কাছে কেন যায় না গ্রহণ হচ্ছে কোরআন হানির বুজার ক্ষেত্রে এটি হল প্রবৃত্তির অনুসরণ কোরআন হানির বুজার ক্ষেত্রে অনুসরণ করতে হবে সাহাবিরা কিভাবে বুঝেছেন আয়াত সাহাবিরের সাহাবিদের সময় সেই ছিল এখন নতুনভাবে মহিলাদেরকে মানে মৃতিবিদ আলাদা তারা প্রেরণ করেছেন তা নয় এবং তাদের বিধান দেওয়া হয়েছে এটি সুতরাং সেই আমলে কি ছিল সেখান থেকে স্পষ্ট জানতে হবে সেখান থেকে স্পষ্ট জানতে হবে সাহাবিদের আমল ছাড়া কোনো আদিশ কারো আসে তাহলে সে বুঝতে হবে যে মানে সাহাবিদের আমল বের তাহলে তার । বিচার আর যদি নিজে ইচ্ছা দিতে হবে কাহি শোনা যায় সেটাকে করে তাহলে সেটা গরত হয়ে যাবে এরপরের অংশটুকু আমরা আসি যেটি আমরা বলবো সেটা হচ্ছে আকিদার এই নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে কয়েকটা পয়েন্ট তার তিনটি বিষয় থেকে আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এক নম্বর হচ্ছে কোন আলেমের পদস্ফলন থেকে সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু ওই আলেমের মর্যাদা কমানো দরকার নেই আলেমকে কালীগারাজ করা দরকার মানে আমার ভুল হতেই পারে কারণ আমার ভুল হয়ে যাওয়ার কারণে সমস্ত লোক ভুল করবে এটা হয় সতর্ক করবেন কারণ আমরা এটা স্পষ্ট জানি যে ছাড়া আর কেউ মাসুম নেই আছে কিনা আপনার কি নিষ্পাপ আর আমরা বিশ্বাস করি না যে ইমামরা নিষ্পাপ শুধুমাত্র শিয়াদের আখিজা হচ্ছে কি ইমান যারা আছেন তারা নিষ্পাপ এই কারণেই যেহেতু মানুষ ভুল বিভ্রান্তি পদস্ফলন প্রভৃতির অনুসরণ মানবিক দুর্বলতা ত্রুটি বিচ্ছুতি ঘাটতি সব মানুষের মধ্যে রয়েছে সুতরাং এই মানবিক যে দুর্বলতার কথাগুলো বললাম এগুলো থেকে কোনো মানুষ ঊর্ধ্বে আছে কিনা ঊর্ধ্বের এই জন্য কোন মানুষকে আপনি নিজের জন্য পীর হিসেবে গ্রহণ করবেন কোনো মানুষকে নিজের জন্য কেবলা হিসেবে গ্রহণ করবেন কোন মানুষকে অন্ত অনুষ্ঠানের জন্য গ্রহণ করবেন এটি কখনো ইসলাম অনুগ্রহ করে ইসলাম এর কোন ধরনের স্থানে নেই যেহেতু তারপর হয়ে যাবে নবী এবং রাসুলদের জন্য একমাত্র নিয়মকুষ অনুসরণের কথা বলা হয়েছে যেহেতু তাদের কি নেই এই বিষয়গুলো আল্লাহ আব্বুল আলমী তাদের থেকে উঠিয়ে নিয়েছেন তাদেরকে এই ব্যাপারে হেফাজত করেছেন আল্লাহ মানবতা আলম বিশেষ করে বুঝলি উম্মার এই বিভ্রান্তির বা বিভিন্ন দল প্রদল বা বিভিন্ন ধরকাবন্দিতে লিপ্ত হয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় যে জিনিসটি কাজ করেছে সেটা হল আলেমদের প্রদর্কর সময় সময় আলেমদের প্রদর্ক সেটি অনেক বড় আলেম হতে পারে অনেক বড় ইমাম হতে পারে সাধারণ আলেমও হতে পারে কারণ আপনারা যদি একটু লক্ষ্য করে দেখতে পাবেন সবে বরাত কি জিনিস সেটা সাধারণ মানুষ কিন্তু কিছু জানে না। একজন সাধারণ লোক যখন আমাদের এলাকার সে আসলে কিচ্ছু জানে এটি আলেনছে সাধারণ লোকের কোন জ্ঞান ছিল এটা আলেন এগুলো সব জিল্লার যত প্রদস্কলন আছে এসব প্রদস্কলন তাদের কাছ থেকে হয়েছে এগুলো আলেমদের কাছ থেকে হয়েছে এটা থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করেত্রে যখনই কোন আলেমের প্রদর্কলন মনে হবে যে না এটা তার ভুল তখন গোটা উন্মাকে প্রত্যাবর্তিত করতে হবে কিসের দিকে দলিলের দিকে আলেমের দিকে না আর এটাই হচ্ছে দায়িত্ব মানে সেটা যত বড় আলেম হোকটা এখন এখানে প্রশ্ন আসতে পারে এত বড় আলেম করতে পারেন কিন্তু এত বড় আলেম করতে পারেন না এটা প্রশ্ন ভুল করতে পারেন এই প্রশ্ন করতে পারেন না এটা হলে কি প্রশ্ন কারণ ভুল করতে পারেন না এটা কোন দিন সাব্যস্ত হয়নি সে যত বড় আলেম না হোকটা দুনিয়ার কোন মানুষের করবে না যে আমার ভুল পারে না তো এই আমরা বলবো যে দলিলের সেখানে অনুসরণ করতে হবে দলিলের অনুসরণের মাধ্যমে সেখানে সে বিভ্রান্তি থেকে দলি আসতে হবে শেফুল ইসলাম তাইমির আহমদুল্লাহ প্রসঙ্গে তার মাঝমা পাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন মুস্তাহিদদের মধ্যে অনেকেই অনেক বড় বড় সর্বশাল মধ্যেও সরাবদের মধ্যেও খরাবদের মধ্যেও পূর্ববর্তী যুগে পরবর্তী যুগের আলেমদের মধ্যেও ইস্তেহাদের ক্ষেত্রে এমন অবস্থা হয়েছে যে এমন কিছু বক্তব্য দিয়েছে এমন কিছু কাজ করেছে যে বক্তব্য এবং কাজ বেদাত থেকে খালবেন কিন্তু তারা এই কাজগুলো যে বেদাত এটাও জানতেন না কেন হতে পারে যে দুর্বল হাদিস সেখানে আছে তারা মনে করছে হাদিসটা সহি অথবা কোন আয়াতের অর্থ তারা এভাবে বুঝেছে মনে করেছে যে এটা এই আয়াতের অর্থের মধ্যে অন্তর্ভুক্ত অথবা কোন ইশতেহাত নিজে করেছে অথবা এই মাসালার ব্যাপারে তাদের কাছে কোন দলিল ছিল না কোন দলিল পৌঁছে না এ কারণেই তাদের এগুল হতে পারে এই জন্য এই কথাগুলো তিনি বলেছেন যে আলেমদেরকে ক্ষুদ্র করে দেখেন নাই একজন মিজাহী একজন বড় আলেম তাকে ছোট করেন নাই তার মান কমানোর দরকার নেই তাকে নিয়ে তাকে ছোট করার দরকার নেই তাকে গালি গালাজ করার দরকার নেই কিন্তু তার কাছটাকে সম্পূর্ণরূপে অস্বীকার করছে। দেখেছেন না এটা হচ্ছে মানহাজ। এটা হচ্ছে সিস্টেম এই ম্যাথডলজি অনুসরণ করেছে এই ম্যাথড অনুসরণ করেছে বর্ণনার ক্ষেত্রে কেন আপনি দেখেন যুগে যুগে যে সমস্ত ভুলগুলো হয়ে গিয়েছে অনেক বড় বড় আরেপদের মধ্যে থেকে তো কিছু উদাহরণ আমরা নিয়ে আসবো এক নম্বরে আপনি দেখেন আব্বাস সোদি আল্লাহ তালুম হাব্রোহাজির উন্মা এই উন্মাতে সবচেয়ে বড় আল্লাহ রাসু সাল্লাহ ইসলাম যার জন্য দোয়া করেছেন তিনি প্রথমে মো তার ব্যাপার বলে দিয়েছেন এটা যাই পরে ফিরে আসছেন কিনা পরে কি হয়েছেন ফিরে আসছেন যখন সাহাবিরা এনকার করলো বলল যে না কিভাবে কথা বলতেছেন তা মো না না হচ্ছে বিয়ে যে যে বিয়ে করা হয়ে থাকে বলা হয় যেটা করে থাকে যে যেটাকে বলা হয় না তুমি এটা কি যুদ্ধে স্পষ্ট করে আমাদেরকে খারাপ করে দিয়েছে নিষেধ করে দিয়েছে তুই এটা কি তখন পরবর্তী সময় তিনি কি করেছেন এই বক্তব্য থেকে এখন একজন লোক এই পথ ধরে কি করেছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বলছে ইমনা আব্বাস যেহেতু বলছেন ইমনা আব্বাসকে আপনি মনে করতেছেন আপনার ছোট আমার কাছে করতে পারব না ঠিক কিনা আমি কি করতে পারবো যাকে আমার সমস্ত বড় বড় বয়স্ক আমি সামনে যাকে ডাকতেন যার থেকে পরামর্শ দিতেন আমি তাকে কিভাবে কথা বলবো ইমনি আব্বাস ছোট কিন্তু আমি বলবো যে না এটা ইমনি আব্বাস যদি আল্লাহ কত তিনি হয়তো দলিলটাকে মনে করেছেন এই দলিল ঠিক আছে এই হাদিসটা যে মানুষ হয়ে গিয়েছে তা জানা ছিল না কিন্তু তারপর তার মর্যাদাকে ছোট করার কোন অবকা আছে কিনা কোন সুযোগ নেই এমনি আপা ছাত্র এবার ছাত্রের কাছে গেলাম ছাত্রের কাছে গিয়ে দেখি যে মুজায়দু বির্জাপুর তফসিলের সবচেয়ে বড় পন্ডিতদের মধ্যে একজন বড় হাদিসের বর্ণাকারীদের মধ্যে একজন এবং তফসিরের সবচেয়ে বড় পন্ডিতের মধ্যে একজন ছিলেন মুজাহিদ মুজফর রহমতুল্লাহ আলাই তিনি মাকাবুল মাহমুদ সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে আজ রব্বু কামাপ মাহমুদা ইয়াতে তফসিরের মধ্যে তিনি বলেছেন যে মাকামে মাহমুদের কথা হচ্ছে জরুস নবী সাল্লাহ আল্লাহি আল্লাহ আস আল্লাহ রব্বুল সাথে আর্ে গিয়ে বসবে রসিল্লাহ সাল্লাহ কি বলবেন আপনি আমার থেকে ছোট কেনা মুজাহিদুব কিন্তু আমি কি এটা মেনে নিব কিনা কাল আমি বলবো যে না মুজাহেদ নিজের এই ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যা সঠিক হয়নি তিনি পুরাণে কারিমে সবচেয়ে বড় জ্ঞানী ঠিকই আছেন কিন্তু তার ব্যাখ্যা কি হবে না গ্রহণযোগ্য হবে না যদি সব তার এই কথা মেনে নিন সবাই কি করেছেন এ ব্যাপারে বলেছেন যে না মুজাহেদ এত বড় ইমাম হওয়া মুজাহিদের কথাটুকু মুজাহিদের কথাটুকু আমরা গ্রহণ করলাম না আমরা মানলাম এবং আসেন সর্বপ্রথম মুসান্নফ যিনি লিখেছেন আব্দুল রাজাক হুমাম রহমতুল্লাহ আলাই আব্দুল হুমাম রহমান অধিবাসী ছিলেন ইয়ামানের সর্বপ্রথম মুসান্নাব লিখেছেন হাদিসের সংকলনগুলোর মধ্যে প্রথম যে সংকলনগুলো হয়েছে মধ্যে তিনি প্রথম হাদিসের সংকলন পেশ করেছেন এবং তিনি প্রথমে বলেছেন যে আলিবা আবি তালেম সমস্ত সাহাবির উপর সবচেয়ে ফজিরত আফদাল শ্রেষ্ঠ শিয়া দৃষ্টিভঙ্গি পোষণ করতে শিয়াদের কনসেপ্ট এ কারণে এখন আমরা কি তিনি বলছেন যেহেতু তাহলে এই কথা ঠিক আছে তে তো বড় মহাদ্দিস আহিস কথা বলছেন তাহলে কি এটাকে কি আপনারা করবেন কিনা না তার এই শিয়া দৃষ্টিভঙ্গি পোষণ করা বা সিয়াদের এই মতবাদ মতো বেশ করা আমরা মনে করবো যে না এটা কোনদিন গ্রহণযোগ্য নয় এটা কোনদিন কি নয় গ্রহণযোগ্য নেই এবার আসলে কিনিম আমার কাছে গেলাম তিনি হচ্ছে তিনি বলছেন যে যত গুনা হোক খুবই গুনা করলে কোনো অসুবিধা নেই ইমান ঠিক থেকে সাথে ইমানের কিনে কোন ধরনের কন্ট্রাডিক্টরি নেই মানে ইমান অন্তরের মধ্যে ডুবলেই যথেষ্ট সবার ইমান সমান এবং অন্তরের মধ্যে যখন ইমান ডুকে গিয়েছে আর ইমান নষ্ট হবে না যত গুণা করে ঠিক আছে কিরে কথা ঠিক আছে কিরে কথা যত বড় ইমাম হোক না কেন কারণ এ বিশাল কোন সময় সবাই এটাকে করেছে বলছে না এ কথা শুধু তো এটা কোনদিন হতে পারে না এটা কোনদিন হতে পারে এই জন্য বড় ইমাম হওয়া পরেও কিন্তু তার এই কথা আমরা কি করলাম গ্রহণ করতে পারবো কিনা কোনোদিন গ্রহণ করতে পারব না এবং এই ব্যাপারে আমার স্পষ্ট বলে দেবেন না এটা সঠিক তিনি যা বলছেন ঠিক আছে কিন্তু এই কথা সঠিক নয় যদি করার মারি শুনু যায় বাঁধে কথা ঠিক থাকে ঠিক আছে কিন্তু এই বক্তব্য তার কখনো সঠিক নয় সাহিদ জুবাই তাবিদের মধ্যে একজন ছিলেন তিনি আশাসের সাথে একসাথ হয় তিনি বলছেন যে কুরুজ জায়জ কুরুজ হারাম না ক্ষুরুজ হচ্ছে বিদ্রোহ করা মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা এটাকে বলা হয় কুরুজ বলছে যে কুরুজ জায়জ এবং এ ফতোয়া দিয়ে দিয়েছে সর্ফেস আলীন সবাই এটাকে এগিয়ে করেছে এন্টার করেছে বলছে না এটা সঠিক কুরুজ জায়জ হঠিক রক্ত এর মাধ্যমে যে রক্ত প্রবাহিত হবে এটা তার দায়িত্বকে দিবে ঠিক আছে হরতাল করে যে মারা গিয়েছে এদের দায় দায়িত্ব কে নিয়েছে এদের কিন্তু মানে মেরেছে এভাবে রক্ত প্রবাহিতভাবে খুরুজ ইসলামী মধ্যে পছন্দ করে ইসলাম এটা আরাম করে ইসলাম কিন্তু সাইদুজুবাই এবং আসাস এই দুজন মিলে একসাথে বলেছে না যদি জালিম শাসক হয় জালিম শাসকের বিরুদ্ধে খুরুজ জায়েজ না আসলকে সারে দিনটা এই উদাহরণগুলো এই দিলাম যে এত বড় বড় জ্ঞানী আলেম যাদের নাম উচ্চারণ করেছি তাদের কাছে আমি যে আলোচনা করতেছি আবার কোনো ধরনের বেলো আছে বলে আমি তাদের মর্যাদার সামনে আমি আসলে কিচ্ছু নেই কিন্তু তাদের এই কথাগুলো আমরা গ্রহণ করতে পারলাম না কেন পারলাম না যেহেতু এটি কোরআন এবং হাদিস অনুযায়ী কি নয় সঠিক আর কথা রাজিম করে না বাধ্যতামূলক করে না যে এই আলেম বলার কারণে এই বিষয়ে কি হয়ে যাবে গ্রহণযোগ্য হয়ে যাবে সহি হয়ে যাবে কথা বুঝতে পারলাম কিনা না তাহলে আমরা এই আলেমদের জল্ল থেকে আলেমদের পদস্খলন থেকে নিজেদেরকে সতর্ক করতে হবে এই প্রসঙ্গে শেখুল ইসলাম তাই রহমতুল্লাহ ফতোয়ার মধ্যে এইভাবে বলেছে বলতেছেন যে আলেমদের পদস্কলন কোনখানে কোনখানে আলেমরা আলেমদের প্রদস্করণ হয়েছে আমি একটা বই লিখেছিলাম কিন্তু এখনো প্রকাশ করি না প্রকাশ করলে একটা দায় লেগে যাবে দায়িত্ব শিখতে হবে আপনাদেরকে এখানে এই ক্লাসে করতেছে আমাদের কাছে আমরা তো বাংলা জানতাম না বলতাম না এখন না বলা শুরু করছি মানে এই জন্য কিছু আরবি হইচ লেগে যেত বুঝতে আসতে সেই হচ্ছে মানে রোখাসুর হজের মধ্যে আলেমদের বিভিন্ন রোকস সবগুলো যখন একসাথ করছে দেখছি যে বুড়া হয় আর করতে হবে না রোখাল বলছেন তো মানে বলছেন যে একাজ না করলে চলবে এ না চলবে এ না করলে চলবে তার দেখা যায় হয় বুড়াটাই কমপ্লিটলি না করলেও চলবে সবগুলো করলে প্রকাশ করি রে কিন্তু এটা আরবিতে লিখেছি এটা জন্য একটা ঝগড়া হয়েছে লেগে যাবে মানে এগুলো সবই বুঝতেছে এগুলো সবাই পদস্কলন আর এই পদস্কলনগুলো যদি মানে অনুসরণ করা শুরু করে দিই তাহলে যেগুলো আমরা সত্যিই কোরআন এবং হাদিসের অনুসরণ করতে পারলাম না এবং আল্লাহ রাসুল সাল্লাসম অনুসরণ করতে পারলাম না এই জন্য যদি কোন ব্যক্তি এই পদস্কলন তিন ধরনের ব্যক্তি ছাড়া আর কেউ এগুলোর লাগে না এগুলো তালাশ করে এক নম্বর যে তালাশ করে জায় হিলুন এ ব্যক্তি হচ্ছে মূর্খ জ্ঞানের ভান করে জ্ঞান মানুষদের কাছে দেখানোর জন্য আমি আমার মতো এই ধরনের কিছু কিছু জানি এরকম লোক বহু যেখানে যায় মানে কথাবার্তা শুনলে মানে কারোর কাছে বসার আগেই মানে সেদিন একখানে বসে রয়েছে একজন আমার আমাকে জিজ্ঞেস করছে আমার পাশে একজন ছিল যে সাথে সাথে উত্তর দিয়ে দিছে আমি আর কিচ্ছু বলি আমার এখন বলে যে উত্তর উত্তর তো দিয়ে দিচ্ছেন আমি মানে বুঝতেও পারতেছে না যে মানে এর কত বেশি মানে আমাকে প্রশ্ন করেছে তাকে প্রশ্ন করে সেই উত্তর দিয়েছে কত দ্রুত জ্ঞানের জ্ঞানের কত দ্রুত এই আলে বলে নাই আলে আরবি যারা তারা বুঝতে পারেন কি শব্দ বলেছে জ্ঞান প্রকাশ করার চেষ্টা করে জ্ঞানের আসলে জ্ঞান কিচ্ছে জ্ঞান প্রকাশ করার জন্য চেষ্টা করে মা গুরু প্রবঞ্চিত এমন ব্যক্তি ইউরিডি কি পাবে আমি যদি এটা না জানি তাহলে আমি হতোয়াদি কি পাবে ঠিক না কিন্তু এই লোকের উদ্দেশ্যকে ইউরিড হেরামিন খেলার ইন আব্দ অন্যদের অন্যদেরকে সমালোচনা করা অন্যদেরকে ঠাট্ট করার জন্য ছোট করার জন্য উদ্দেশ্য হচ্ছে অমুক আলমের প্রমুক কি বলছে অমুকে কি বলছে যেমন আমরা একটা মশলা নিয়ে আসলাম একটা মশলা মনে বললাম কারণ যেমন মনে উদাহরণ দিচ্ছি যেমন মহিলাদের কাপ করার আমরা বললাম ভুল করে একদিন ইমনিমাসুদ থেকে এক ধরনের রেবায়ত রয়েছে আর ইমনি থেকে এই রেবায় থাকাতে তো ইমরিম মাসুদের জন্য সমস্যা এই বিষয়টা বলি রে কারণ সাহাবিল এটা গ্রহণ এই আমি এই কথাটুকু মনেই নেই আর তুমি সেখানে এটা এই ওই জাহিল ব্যক্তি আসলে যে অন্যের কাছে এলেম প্রকাশ করার জন্য চেষ্টা করে সেই মূলত এই আলেমদের পদস্কলন গুলোকে সমস্যা আছে কোনখানে আলেম কি বলেছে এগুলো যদি তালাশ করে বের করে তাহলে দেখবেন যে প্রায় জিনিসই জায়জ হয়ে যাবে যেমন এগারো টাকা বা আট জায়গার মধ্যে জেনাকে জায়গ বলেছে একজন আলেম বিভিন্ন স্টাইলে আর কি তাহলে এবার আস্তে আস্তে করে এই সব কিছু জায়গ হয়ে যাবে দসলনগুলো অনুসরণ করে যাতে করে। আলেমদের মাঝে আর সাধারণ লোকদের মাঝে তাদের আলেমদের আনুগত্য অনুসরণ থেকে তাদেরকে দূরে সরা যায় আলেম এরকম বলে আলেম এটা বেশিরভাগ লোক এখন বলতেছে আপনি কথা মানবেন অনুসরণ করবে না আমি যাই হোক বলছি তার কাছে পছন্দ হয়নি তবে বলছে ভাই আপনিও এক ধরুন বলেন আরেকজন এক ধরুন বলেন আরেকজন এক ধরনের আমরা কোন দিকে যাবো তার মানে কোন দিকে যাবেন আমি আপনি তিন দিক বাদ দিয়ে কোন দিকে চলে যান কারণ তিন দিকের কথা তো বলছেন অনুসারী এই কারণেই সে আলমের বক্তব্যকে এইভাবে ব্যাখ্যা করে যে আমরা কোন দিকে যাবো আরে আমরা তোমরা কোন দিকে যাবো তোমাকে বলা হচ্ছে কোরআন এমন হাদিস থেকে তুমি বিবেক দিয়ে সেটাকে গ্রহণ করার চেষ্টা করো তুমি দুনিয়ার সব বুঝতে পারো শুধু এটা বুঝতে পারো না এখানে এসে আলেমদের উপর মানুষ আছে তো সুতরাং এই স্বাধীনতার সুযোগ নিয়ে মানুষ যেভাবে খুশি সেভাবে অনেক কথা বলতে পারবে কিন্তু এই বলার মুখে মূলত একটা টার্গেট আছে সেই টার্গেটটা হচ্ছে যাতে করে ওই আলেম সত্যিকার অনুষ্ঠান থেকে মানুষদেরকে সাধারণ লোকদেরকে বিচ্ছুত করা যায় বলেন না আলেমরা বিভিন্ন কথা বলে ও কয়েকদিন আগে গুরুসারা এখানে মনে মনে মানে ক্লাস হয় কিন্তু কোরআনে ক্লাস আমি যাই নাই আমার থেকে টেলিফোন করছেন সেখানে গিয়েছিলেন কি কারণে ক্লাসের রয়েছে মানে হেদায়তের মানে বঞ্চিত ক্লাস এবং তারা বলতেছে যে তাপসিরপুরা এটা এই প্রত্যেকে আগে শুনছেন না শুনছেন তাহলে তো আমার চেয়ে অনেক আগের তো অনেক বিশাল জ্ঞান তাপসির তা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কথা বলছে সুতরাং তাপসির করলে তো আমরা বিভ্রান্ত হয়ে যায় ভদ কষ্ট এটা কিন্তু সত্য বলতেছি কিনা এটা আসলে কথা না যুক্তিতে দেখা যাচ্ছে আসলে ঠিক কথা আছে মানে দেখেন এই জন্য হৃদায়ত নিতে হলে হৃদায়তের মুহূর্ত মানে যেখানে উৎস সেখানে বুঝতে হবে হৃদায়ত সেখানে আসতে হবে বিভিন্নতা থাকলেও কিন্তু আল্লাহ সাহেব করেছেন আহাদি তারা সাব্যস্ত হয়েছে সেগুলো গ্রহণ করতে কোনো আপত্তি নেই আর সেগুলো যদি কেউ গ্রহণ না করে তাহলে সে কোরআন বুঝবেই না হইত কোরআন থেকে অভ্যান্তর কোরআন সে অন্যভাবে বুঝবে প্রবৃতি দিয়ে কোরআন বুঝবে এবং ওই ব্যক্তির মতো হবে যে পূর্বশুরীদের যারা অনুসরণ করার কথা ছিল তাদের অনুসরণ না করে নিজের হাওয়ার প্রবৃদ্ধির অনুসরণ শুরু করেছে নতুন দিন আবিষ্কার করার সময় কারণ যারা প্রবৃদ্ধির অনুসরণ করে তার সত্যি কারো নতুন দিন আবিষ্কার করার একটা পথ বের করে আসে কারণ সে এখন নতুন ভাবে কথা সৃষ্টি করতে পারে যে কথাগুলো আসলেই আগে আলদারসুল সহ সাহাবিরও জানত না সাহাবিদের বিপরীত যারা ছিল তারাও জানত যেমন আদম সন্তান এবং মানুষ ছিল ঠিক আছে আদম সন্তান এবং মানুষ ছিল তারপরে কাফের মুশেখ যারা ছিল তারা হচ্ছে আল্লাহ রাসুল একজন সাধারণ মানুষ ছিলেন আর ও কিছু ছিলেন না দাবি কিন্তু আমরা মনে করি না তার কাছে ওহি আসলো এটা কাফেরদের বক্তব্য ছিল এই দুটোর বাইরে কিন্তু কেউ না এমন কিন্তু এই যুগে এসে নতুন নতুন দিন আবিষ্কার করলো যে না রাসুল্লাহম আল্লাহ নূর ছিল বুঝে আবিষ্কার করলো এটা কিন্তু না না অনুসারীলা চেষ্টা করেছে কোন আলেম কোনখানে আমি প্রদস্কলন হয়েছে সেটা নিয়ে এসে বেদাতের একটা সাপোর্ট পাওয়া যায় কিনা আরে কোন জায়গায় মোহাম্মদুলাইমামি ছিলেন তিনি বলছেন যে বেদাত দীপকার সেটা নিয়ে আসে বলতেন না কিভাবে বেদাত বলছেন একটা ভালো বেদাত একটা খারাপ সুন্দর করে দিয়েছে বিপদটা করে নিয়ে গিয়েছে কিভাবে সাপির উপর নিয়ে কোন জায়গায় কোন আলেন কি বলেছে অনেক ওই টুকু নিয়ে এসে সেটাকে বললেন চেষ্টা করা এটা মনে হচ্ছে মুক্তা তার বেদাতকে সাপোর্ট দেওয়ার জন্য বেদাতকে মজবুত করার জন্য এভিডেন্স হিসেবে বেদাতের দলিল হিসেবে এই কথাগুলো নিয়ে আসে মানুষের মধ্যে পেশ করা শুরু করে দে যেমন সবচেয়ে বড় মাতুরিদি এবং আশায়রিদের সবচেয়ে বড় যে পয়েন্ট নিয়ে আলোচনিত জামাতের সাথে তাদের বড় ধরনের দ্বিমত এবং বৈপরীত্য সেটা হচ্ছে তা উইল সেটা হচ্ছে কি তা আল্লাহ সোফাক গুলোকে তারা তা উইল করেছে আল্লাহ তালার হাতকে হাত রাখে নেয় হাত তাদের হাতকে কি করেছে ক্ষমতা করেছে কুদ্দ আল্লাহ তালার হাতটা কি নয় হাত নয় কুদ্রত আল্লাহ রাবুল আলমিনের চোখকে চোখ রাখে নাই আল্লাহ চোখে রাখে নাই চোখ রাখে নেই আল্লাহ রাবুল আলিনের চোখটাকে তারা এটা আল্লাহ আল্লাহবুল আলমিনের মানে সর্বত্র অবস্থান আল্লাহ তারা চোখকে চোখ রাখে না রাখে এটা কি করেছে সর্বত্র আল্লাহ তারার অবস্থানকে করেছে নিশ্চিত করেছে এটা নাম দিচ্ছে সর্বত্র অবস্থান ঠিক এইভাবে মানে কি করেছে বিকৃতি সাধন করেছে আর এইসব তামিনের জন্য তারা বলছে হ্যাঁ ঠিকই তো আপনি কি বলতেছেন সবচেয়ে বেশি সংকলন করেছেন ইমাম নবীর রহমতুল্লাহ ওখানে ওখানে তাবিল করেছেন ওই পদর্শক গুলো বললেন না ইম ভাই হাকির রহমদুল্লাহ করতে পারেন করতে পারেন না আপনার কি মনে করেন রহমতুল্লাহ বাবাসুব কমেছিলেন আর তিনি কোথায় দাবি করেছেন যে আসুন ঠিক না সুতরাং এই ভুল হতে পারে ইমাম আকির রহমদুল্লাহ আর সেটাকে সামনে নিয়ে এসে যে হ্যাঁ আকির রহমদুল্লাহ এটাকে সামনে রেখে নিয়ে কি করলেন দলিল দিয়ে দিলেন না আগামীদের কত এই দিকগুলো দলিল হিসেবে দেয়া হয় থাকে জন্য এই দিকগুলো দলিল হিসেবে জন্য পেশ করা হয় থাকে যাতে করে নিজের বেদাতের জন্য কি করা যায় সাপোর্ট যায় এতক্ষণ পর্যন্ত যত কথা বললাম সকল একটা পর্যন্ত সে পণটা কোনটা আলোচনা করতেছি না আমরা যেখান থেকে সতর্কতা সতর্ক থাকতে হবে আয় আলিম আলেমের পদস্খলন কিন্তু আলেমকে ছোট করবে কেন ছোট করবেন আলেম ইচ্ছে কিন্তু আমরা এই ধারণা করার কোনো সুযোগ নেই যে কোন আলেম আসলে ইচ্ছে কিভাবে তিনি হেদায়ত থেকে মাহরুম হয়ে মানুষদেরকে হেদায়ত থেকে মাহরুম করার চেষ্টা করেছে এটা কি আপনার মনে করবে যদি তিনশোর থেকে আলেম হয় থাকে আমরা বিশ্বাস করবো না এই থেকে ছোট করে দেখার খরচ করবো তাদেরকে আমরা করতে চাই এবং তাদের মঞ্চে আল্লাহর কাছে আরো বৃদ্ধি করব তাদেরকে আল্লাহ ক্ষমা তাদের ভুল আল্লাহ তালা ক্ষমা করুন কিন্তু আমরা তাদের ভুল অনুসরণ করবো কিনা ভুল ব্যাপারের মানুষ আমরা সতর্ক শুধু অনুসরণ করবো না সতর্ক অনুসরণ করবো না ত্যাগ তা বরং এটা সতর্ক করে দিব বলবো যে না এই কথা যে এই আলেপ বলেছেন এইটা সঠিক বলেন না এর থেকে দূরে এটা থেকে সরে আসতে হবে আজ আমরা প্রথম পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা সতর্কতা অবলম্বন করতে হবে সতর্কতা দিন ডিপেন্ট হচ্ছে হ্যাপুয়ে তুলে আয়াবি পুরু আয়াবেদ ব্যক্তি বিবাদতকারী নেকান্ধা স্বাধীন আমল সে কি আমল করছে আমল থেকে নিজেকে দূরে রাখতে হবে যেমন হজের মধ্যে আমাদের উনি করতে পারবেন কোন কার মাসলা মাসায় সব তো জ্ঞানে নেই এখানে গিয়ে এই মসজিদে দুই রাখাত একটা সামনে গিয়ে ঠান্ডার মসজিদে দুই নিচে দুই ওখান থেকে আজিস ছাগলের মতো যেদিকে যাচ্ছে সেদিকে এখানে দুই রাখাত কিছুটা দুই নামাজ পড়তেছে একটা আমি আমি তো মানে অনেক বছর পর্যন্ত আজিসাবতে মানে খেদমত করতাম কাজ নামাজ আমি বললাম আর কি জায়গা ধরলাম লোকেরা পড়তেছে ঠিক একেবারে এই ধরনের কোন আলমে করছে দেখেন বললেন না বা আমি সাইফুল্লা করছি দেখেন বুঝলেন আপনি মনে না সাইফুল্লা ভাই যেহেতু করছে করে দেখি দুই টাকা টাকা নেড়ে দিলাম কি কার কি উদ্দেশ্য না কখন না কক্ষ না না কিন্তু তার সাথে কোনো শত্রুতা পোষণ করার দরকার তার সাথে কোন ধরনের সূত্রতা যাওয়ার কোন দরকার নেই তিনজন সাহাবি আল্লাহ রাসুল মিস্ত্রীদের কাছে আসলেন এসে খোঁজ খবর নিলেন খোঁজ খবর নিয়ে আল্লাহা হাদিসের মধ্যে এসেছে ছোট কম মনে করলেন তাদের একজন বললে যে আমি সারা রাত কি করব নকল করবো সারা রাত দিনের বেলায় সারাদিন কি করবো রোজা রাখবো আজক করব তাদের এই বক্তব্য শুনে আল্লাহ ইসলাম সতর্ক করব কিনা ঠিক কিনা এটা কিন্তু এটা না আপনার কিন্তু বুঝতে পেরেছেন এগুলো এবাদত কিন্তু এটা আরাম কিনা কাজটা আরাম কিনা কাজটা নিষিদ্ধ কিনা না নিষিদ্ধ নয় কিন্তু এর মাধ্যমে যেহেতু অনুসরণ হয়ে যাবে উল্টা বরং আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম স্পষ্ট করে বলে দিলেন যে আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি সবচেয়ে বেশি আল্লাহ ভয় আমার অন্তরের মধ্যে রয়েছে আমি রোজা রাখি আমি রোজা ভঙ্গ করি আমি রাত্রে নামাজ করি রাত্রে ঘুমাই আমি বিবে করেছি সুদান সব কিছু আমার শূন্যতির মধ্যে অন্তর্ভুক্ত যে আমার শূন্যতের অনুসরণ করবে না আমান যা আন আনশূন্যী ফেলেই সে সে আমার মধ্যে অন্তর্ভুক্ত হবে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন একেবারে স্পষ্ট করে দিলেন গুলো তো এভাবেই নেই খ্রিস্টান সম্প্রদায়ের অভা ছিল যারা বর্তমান রাব্বি নামধারী ধারণ করছে এরা এভাবেই এদের সমস্ত আমুলগুলো এভাবেই তৈরি হয়েছে কোনো দলিলের ভিত্তিতে নয় ব্যক্তির খাহেসির ভিত্তিতে এবং আমাদের এই সম্প্রদায়ের মধ্যে পীরবাদের যারা বিশ্বাসী হয়েছে। পীরদের যত অজিফা আছে সবগুলো অজিফা এভাবে তৈরি হয়েছে এগুলোর মধ্যে কোন ধরনের দলিল নিয়ে কিছুই নেই এবং পিসাব নিজেও জানে না এর কোনো দলিল নেই জানে যে এর কোনো দলিল নেই পিসাব নিজেও কনফার্ম যে এর কোনো দলিল নেই কিন্তু এগুলো দিতে হবে এই জন্য দিচ্ছে এগুলো না এখানে দরবারের লোক আসবে না দরবারের বিশেষত্ব আর হবে না এই দরবারের বিশেষত্বের জন্য এগুলো কি করা হচ্ছে দেয়া হচ্ছে আর এই কারণেই আমাদেরকে কঠোরভাবে এর থেকে দূরে সরার জন্য সাল্লাহ আলি ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন এখন ওই আবেদদের যদি পদান্ক অনুসরণ করে কেউ যদি দলিল হিসেবে নিয়ে আসে কিন্তু সুনার পরিবর্তি কাজ সেটা কি গ্রহণযোগ্য হবে হয়তো আমি মনে তিনি হয়তো অনেক বড় আবেদ যেমন আমরা কতগুলো উদাহরণ দিয়ে আসছি এখানে এক নম্বর হচ্ছে বেসরাল হাফি রহমতুল্লা আলাই আবু সুলেমানা দারানি রহমতুল্লা আলাই মিদি আর নাম বললাম এ দুজন অনেক বড় আবেদদের মধ্যে জোহাদদের মধ্যে সবচেয়ে বড় নাম যাদের প্রথম উল্লেখ করা হয় সবাই উল্লেখ করে সুফিরা উল্লেখ করে সবাই উল্লেখ করে সে হচ্ছে মিস্টার হাফির রহমতুল্লা আলাই এবং আবুদুল্লাহ মানে দারারি রহমতুল্লা আলাই এই দুজন তারা জন্য তারা বিবাহ থেকে দূরে সরে এই কাজ মারেকের মদিনার রহমতুল একশো একত্রিশ কত আগে এবং একেবারে এবং মদিনার ইমামদের মধ্যে একজন ছেলেদের মারেকের দিনার রহমতুল আলাই মদিনাতে আদিস দাসি আদিস দাস আহমেদ আদিসদের মধ্যে একজন গ্রহণ করবেন কিনা আপনি হ্যাঁ মানে দিনার নয় যদি উঠতে পারবে কিনা ওটা আপনার সুযোগ নেই সুতরাং এই কাজ চলবে না এটা জন্য এটু বলে একটা বই রেখে দিয়েছে যারা বিয়ে করে নাই তাদেরকে করছে কে বই লিখছে বলতে পারবেন কিনা এই বই লিখেছে ওই জারুল্লা জামাক বিবাহের উপর দিনকে পাধানো দিয়েছে বিবাহ করেন তাদের ডিটেলস উল্লেখ করেছে তাদের মধ্যে জারুল্লাহ জমকশারী একজন শেখুল ইসলাম রহমতুল্লাহ বিয়ে করেন কিনা আপনার এটা কি মানবেন কিনা কোন আলিমের কোন কারণ যদি হাফুয়া হয় যায় ভুল হয়ে যায় সেটা যেই হোক না কেন সেটা যদি শেখুল ইসলাম তাই যদি শেফুল ইসলাম তাইম কথা রয়েছে কাইম রহমতুল্লাহ শেখ বকরাম রহমতুল্লাহ এটাকে তাক্ষিক করেছে অন্য কারণ ছিল যাই হোক সেদিকে আমি না কিন্তু তারপরেও এই এটা কি নয় গ্রহণযোগ্য নয় এটা যদিও শেফুল ইসলাম তাইমির রহমদুল্লাহের আমল হয়ে থাকিয়ে সুতরাং আর অন্য কোনো আলিমের আমল দিয়ে চলবে না মতামতী পাগলি একটা সবাই সবুজ পাগলি কিছু বলতে পারবে না কি কারণে কারণটা আমার কিচ্ছু বলতে পারবে না এই ধরনের অনুসরণ যেটা এই অনুসরণের কোন স্থান এটা বোঝানোর জন্য মূলত আমরা এই কথাগুলো নিয়ে এসেছি একটা একটা করে অনেকগুলো যুগের উদাহরণ নিয়ে যেমন এরপরে নিয়ে এসেছি যেটা সেটা হল আতামি আলাই একশো চল্লিশ দৃশ্য নেত্রী তিনি সবচেয়ে বেশি মানে ভয়ের দিকটাকে প্রধান দেখবেন যে একদম লোক মানে আলোচনার সাথে সাথে কেঁদে শেষ মানে আসার কোনো কথা নেই শুধু জাহান নামের ভয় কারণ ইসলাম ভয়ের বিপারে যেভাবে আমাদেরকে কি করেছে সতর্ক করেছে আবার আশার আসান্বিত করেছে দুটি একসাথে সামঞ্জস্য পূর্ণ হতে হবে কিন্তু তিনি এবারের ক্ষেত্রে ভয়ের বিষয়টি এত বেশি আলোচনা করতেন যে তারা আলোচনা যারা অংশগ্রহণ করত তারা বিদবিহবর হয়ে যেত তারা আর এ বাদত করতে পারত এটা অনুশীলনযোগ্য নয় কখন অনুশীলন করা যাবে না তারপরে এসেছে যেমন আবুল হাসান হাসিম রহমতুল্লা আলাই তিনি এলনুল কালামের উপর কথা বলেছেন এবং এলনুল কালামকে তিনি অনেক গুরুত্ব দিয়ে আলোচনা করেছে তাই এই কথা গ্রহণযোগ্য করে। তারপরে সাকাতি রহমতুল আলাই খালক খালকুল কোরআন নিয়ে কথা বলেছেন কোরআন সৃষ্টি এ আলোচনা করেছেন এটাও গ্রহণযোগ্য নয় এভাবে যে যুগে যে সমস্ত আলেমরা মূলত এই বাদত্বের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বিভ্রান্তের মধ্যে পড়েছে বা তাদের ক্ষতি হয়েছে এগুলো সব কিছুর মূল কথা যেটা সেটা হচ্ছে এগুলো কখনোই কি হবে না প্রহানযোগ্য হবে না অনুসরণ করার যোগ্য হবে না যেহেতু এই অনুসরণ আল্লাহ এবং তার সুলের নির্দেশনার বাইরে আমি যদি কোন আলেম করে এটাকে দলিল হিসেবে পেশ করা দরকার নেই এই জন্য যে অনেকে দেখা যায় যে না অমুক পিসায় পুঁজে করেছে অথবা অমুক আলেম করেছে এবং আলেম করলেই কি সেটা দলিল হয়ে যাবে এটা আপনারা কি বিশ্বাস করেন কিনা না কখনো বরং কোন আলেম করলে সেখান থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যদি সেটা দলিলের পরিমন্ত্রী হয় সে আলেমের করার কারণে আমরা সে আলেমের ব্যাপারে আমরা আমাদের কোন বক্তব্য নেই কিন্তু তার কাজের ব্যাপারে আমাদের কি রয়েছে বক্তব্য রয়েছে এবং আমরা বলবো যে এই কাজ তিনি সঠিক করেননি এই কাজ তিনি সঠিক করেননি তৃতীয় নম্বর পয়েন্ট যেটা এটা হচ্ছে কোন সৎকর্মশীল ব্যক্তির অমনোযোগিতা বা অলসতার ব্যাপারে লোকদেরকে সতর্ক করতে হবে সতর্ক করতে হবে এবং এটাকে শুধু ইঙ্গিত দিলেই চলবে না বেদাহাত অথবা সৎকর্মশীল একটা বেদাতে হাতে লিপ্ত হয়ে গিয়েছে মনে করেন আমি সাইফুল্লাহ একটা বেদাতে হাতে লিপ্ত হয়ে গিয়েছি ঠিক আছে তাহলে লোকদেরকে সতর্ক করে দিতে হবে কারণ আমার মাধ্যমে কি হয়ে যেতে পারে অনেক লোক বিভ্রান্ত হয়ে যেতে পারে অনেক লোক বিভ্রান্ত হয়ে যেতে পারে এই জন্য তুলারাই মসজিদ হারামের মধ্যে দাঁড়িয়ে তিনি আজাম দেওয়ার মতো বললেন যে লোক সকল তোমরা জানো আন্নাল হাসান হাই যে হাসান হাই তিনি আবেদদের কিন্তু সবচেয়ে বড় আবেদদের একজন ছিলেন এমন আন্নাল হাসান হাই যে হাসান হাই সে এরকম এরকম বলতেছে এগুলো থেকে তোমরা সতর্ক যদি কোন আয়লেন এই পর্যায়ে পৌঁছে যায় পরিষদ কর্মশীল এই পর্যায়ে পৌঁছে যায় যে তার করার কারণে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে নাম ধরে লাতুল মিজকু এটাকে ইঙ্গিত দেওয়া দরকার নেই নাম ধরে বলে দিতে হবে এবং আমি সাইকুল্লার ব্যাপারে নাম আমি ধরে বলতে সাইকুল্লার এই ভুল এই এই কাজে তার ভুল বলছে কারণ ওনাকে বিভ্রান্ত মানুষকে মনে করবে যে এই লোক পথে অনুসরণ করতে হবে সব শালীহীন যুগে যুগে মূলত এইভাবে যারাই এই পন্থার অনুসরণ করেছে যাদের এই ক্ষেত্রে বড় ধরনের ত্রুটি হয়েছে এদের ব্যাপারে সতর্ক করে দিয়েছে এদের সবার ব্যাপারে সতর্ক করে দিয়েছে বিশেষ করে সাহিদুল মুসয়েব রহমতুল্লাহ আলাই তার কাছ থেকে বর্ণিত হয়েছে যে তিনি মেলাহাতির ব্যাপারে কঠোরভাবে স্পষ্ট করে বলে দিতেন আইফ সুস্তানি রহমতুল্লাহ আলাই মদিনা মহাদ্দেশের মধ্যে একজন ছিলেন তাকে সাহেদ আবদুল্লাহ তুস্তানি রহমতুল্লাহ আলাই এর ব্যাপারে বলা হলো যে আপনি তার কাছ থেকে আদি গণনা করতে পারেন আর সাহালেব আব্দুল্লাহ তুস্তারি রহমতুল্লাহ হাদিস বুখারির মধ্যেও রয়েছে বোখারি বর্ণকারীদের মধ্যে একজন দেরি ওই তার কাছ থেকে হাদিস বর্ণনা করতে পারেন তখন ওলা উখালি হাদিস না একটা কথাও তার কাছ থেকে বর্ণনা করবো সামান্য একটা ত্রুটি ছিল ত্রুটিটা বলবো কিনা এ ত্রুটি হচ্ছে শুধু কানা ইফাত দিল আলী জ্ঞানী আলীরা কে সবার চেয়ে একটি মর্যাদা পূর্ণ এ কারণে পর্যন্ত আদেশ গ্রহণ করেন নাই এবং লোকদেরকে সতর্ক করে দিতেন লোকদেরকে কি করতেন সতর্ক করে দিতেন তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে যে আসলেই এই দিনকে হেফাজত করার জন্য তাদের ভূমিকা কোন পর্যায়ে ছিল এই এক্ষেত্রে এক্ষেত্রেও যত এই বিভ্রান্তি বিভ্রান্তি থেকে রক্ষা করার জন্য মূলত এই সমস্ত ক্ষেত্রে লোকদেরকে কি করতে হবে সরাসরি সতর্ক করে দিতে হবে মুখে মানে ইঙ্গিত দিয়ে বললে চলবে না ইঙ্গিত দিয়ে বলতে চলবে না বরং সরাসরি তাদেরকে কি করতে হবে সতর্ক করে দিতে হবে জানিয়ে দিতে হবে যে এই কাজগুলো মূলত বেদাত এবং এই কাজগুলো যারা করছে তারা সত্যি সঠিক করছে না যদি সেভাবে আমরা করতে পারি তাহলে আমরা দেখতে পাবো যেটা সেটা হচ্ছে আমরা মানুষদেরকে সত্যিকার অর্থে বিভ্রান্তি থেকে দূরে সরাতে পারবো এবং মানুষ সত্যিকার হেদায়ত লাভ করতে পারবে না আসুন এরপরে আমরা যে পর্যায়ে আলোচনা করবো এখানে শেষ করব। হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এখানে শেষ করতে যাচ্ছি সেটা হলো একেবারে সর্বশেষ যে কথাটুকু বলবো যে সমস্ত চ্যালেঞ্জিং মূলত যে সমস্ত বিষয় মানুষকে সতর্ক করতেন এটি এজন্য সতর্ক করতেন যে কোন আঙুল কোনো ব্যক্তির তার মৌলিক আকিদার দুর্নীতি আঙুল আকিদার উপর নির্ভর করেই মূলত আমলকে হয় সৃষ্টি হয় তাকে এখন আপনি বলতে মানে এই কথাটুকু বোঝার বিষয় রয়েছে যে কি একজন লোক এই কাজ করলো তার এই কাজ করার কারণ তাকে তার ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন কারণটা কি কারণটা হচ্ছে এটা এই যে যেহেতু কোন আঙুলই যখন কোন মানুষের হয় তাকে তখন মনে করতে হবে যে এই আমলি পৃষ্ণে তার একটা আকৃতায়ের মধ্যে কি করতেছে কাজ করতেছে আমার এই কাজটা আমি কেন করতেছি যেমন যারা ফরস চলাতে পর এইভাবে হাত তুলে মনে করতেছে তাদের অনেকগুলি আকিদার মধ্যে একটা আকিদা এটা কাজ করতেছে যে আল্লাহ তারা নামাজ আমার কবুল করে নাই এখন আবার আল্লাহ কাছে কি করি দোয়া করে নিচ্ছে নামাজের তার যে যা বলছে এগুলো আল্লাহ তারা কাছে গ্রহণযোগ্য হয়নি এখন আবার কি করি আল্লাহ কাছে আবার ভিন্ন করে বলে দি ব্যাপারটা আর একটা পিটিশন আল্লাহ কাছে দিই আগেরটা তো কি হয়ে গেল ঠিক হলো না আমরা নামাজের ব্যাপারে যদি তার সম্পূর্ণ ইয়াকিন থাকলো যে এটি আল্লাহ তারা কাছে মানে যা বলেছি ঠিক বলেছি এবং সঠিক বলেছি এবং আল্লাহ তারা কবুল করেছেন তাহলে তারা এই সন্দেহ তৈরি হতো না এটা একটা সন্দেহের মধ্যে এই কারণে আমাদের চেয়ে কিন্তু মানে মনোজাতের ইয়ে বেশি স্ট্যাটাস বেশি গুরুত্ব অনেক বেশি তার মনে করল না বললে কিন্তু কোনো অসুবিধা নেই লাগলো এর কারণটা একটা হচ্ছে কিছুর উপর একটা লুকায়িত আকিদার উপর একটা কিছু ভিতরে যে আঁকিদার হয়েছে এই জন্য আমলের ক্ষেত্রেও আমাদেরকে সতর্ক করতে বলা হচ্ছে আর সেটা এমন ব্যক্তির ক্ষেত্রে যদি হয় তাকে যে ব্যক্তির অনুসমরণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে অনুসরণ বেড়ে গিয়েছে মানুষ অনুসরণ করছে তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে সেটা আর উচ্চ রাখার কোনো সুযোগ নেই সেটা সরাসরি বলাই উচিত সেটি সরাসরি উপস্থাপন করা উচিত এবং সরাসরি উপস্থাপনের মাধ্যমে মানুষদেরকে হেদায়ত দেওয়া যাবে এ কারণ আসুন আমরা এই যে ফেরকাবন্দী দল উপদল এই দল উপদল থেকে যদি শূন্যাতের দিকে মানুষকে টানতে হয় তাহলে এই তিনটি প্রসেসের কথা আহ আমরা আলোচনা করলাম এই তিনটি পদ্ধতি অনুসরণ করতাম তারা দেখবো যে মানুষ সূন্যায়ের অনুসরণের দিকে এগিয়ে আসবে এবার আসব যে আলোচনার মধ্যে সেটা হচ্ছে বলে দিচ্ছি আগামী আলোচনার মধ্যে সেটা হলো। এই যে এখতলাপ গুলো এই কেন সৃষ্টি হল এবং কিভাবে সৃষ্টি হল এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসের মধ্যে আলোচনা করব আল্লাহ তাহলে আমাদের সবাইকে তহকিদান করুন আসসালাম আলাইকুম সম্বন্ধে একটু বলি আমি যে অনেক ইরিলিভেন্ট প্রশ্ন করেন আপনারা এইখানে আমরা লিমিটেড প্ল্যাটফর্মে অল্প অল্প একটা করে প্রশ্ন করার চেষ্টা করব। এবং রিলিভেন্ট মানে আজকের দাসের সাথে যেটা সম্পর্ক সেটা করার চেষ্টা করবো কোয়ান্টাম মেথড নিয়ে প্রশ্ন করছে। এই প্ল্যাটফর্ম কোয়ান্টাম মেথড নিয়ে প্রশ্নের অবকাশ নেই প্রথম প্রশ্নটা আমার নিজে যে বলছেন যে সাহবেদের ভিতর মুনাফিকের কথাটা যাচ্ছিল প্রথম শুরু হয়েছিল हमार्श्न होता है जमर आदुल्लाहू हुजार्ला जिज्ञेस करा मुनाफिकर लिस्टे कारण एखे प्रतियमान है सब सबी ते भर मुनाफिक कारा अनेक सबी ना कि डिस्टिंग करब जबी टेक्निकाली सबी जान बनी जरा साथ তাদের ক্ষেত্রে মুনাফিক কারা এটা আমাদের ডিস্টিংলিশ করা সম্ভব না বা পরবর্তীপূর্ণ প্রশ্ন মূলত সাহাবিদের ঠিক বলছেন কাউকে তার স্থির করতেন না বলা হয় তাকে মানে মানুষের কাছে জনসমক্ষে অপমান করা লাঞ্চিত করা সাধারণ লোক তাকে করতেন না এটি আল্লাহ রাখু সাল্লাহ ইসমের সিস্টেমের মধ্যে ছিল তার এই কারণে তিনি যারা মুনাফেক ছিল দখলকার তাদের নাম উল্লেখ করেননি মানে সরাসরি সবার সামনে বলেন নিয়ে এ অমুখ মুনাফেক কিন্তু ইহামান আদি আল্লাহ তালু এর কাছে এদের লিস্ট দিয়ে এদের নাম বলে দিয়েছে এবং সাহাবিরা এটি জেনে গিয়েছে যে এই মুনাফেকরা পরবর্তীতে সবাই ইমান ছাড়া কি হয়েছে মৃত্যুবরণ করেছে এবং এটি বর্ণনা করে দিয়েছিলেন যাবে আপনি এমান থেকে আর অন্যান্য বর্ণনা করে দিয়েছেন এরা স্পষ্ট মৃত্যু স্পষ্ট হয়েছে এবং এরা কেউ আল্লাহ রাসুল সালসিমের সাহাবিদের লিস্টের মধ্যে তাদের নাম এখন আর এরা সাহাবি হিসেবে ছিলেন এটা প্রমাণ পাওয়া যায় না যেহেতু এদের আফিদাগত গ্রুত এদের যেই মানে মুনাফে কি ছিল এটা নেপাকে আয়তাকি ছিল নেপাকে আয়তটা কুফুরের অত্যন্ত অন্তর্ভুক্ত কুপুরি অবস্থায় যারা আল্লাহ রাসুল সালসিমের সাথে মানে এ ধরনের প্রতারণা করেছে ইমানের ঘোষণা দিয়েছে মূলত এরা সবচেয়ে বেশি আল্লাহ রাসুলসাল্লাহ সঙ্গে কষ্ট দিয়েছে এ কারণে সবাই সবাই মৃত্যু হয়েছে এবং সবার মৃত্যু সম্পর্কে বলা হয়েছে এদের মৃত্যু হয়েছে পুকুরী মৃত্যু হয়েছে যারা পুকুরী ভবতার মৃত্যু হয়েছে এরা কেউ সাহাবিদের মতো দরত্য ছিল এই জন্য এই বক্তব্য দেওয়ার সুযোগ নেই যে কারণ এই সন্দেহ তৈরি করার জন্য সুযোগ নেই মানে মুনাফেক ছিল যে সমস্ত কথাগুলো জঘন্য বিষয় এগুলো পরবর্তী সময় এমন পর্যায়ে উত্তীর্ণ যে সাহাবিরা কেউ বেদাত করছেন কিনা সাহাবিরা কি মানে হাদায় বলছিলেন কিনা নামলাহম দ্বারে এই বিষয়গুলো তখন আসবে যখন উম্মার একেবারে অভ্যস্ত হয়ে যাবে তখন উন্মাদের কাছ থেকে তখন এই ধরনের বক্তব্য যে কোন মশার ক্ষেত্রে যদি এফতলাপ পাওয়া যায় এবং যুগ্মুরের মত না পাওয়া যায় তবে একজন সাহাবি একজন সাধারণ মানুষ একজন সাধারণ মানুষ কোন মাসারা নেবে কিভাবে না সাধারণ মানুষ তো আর যুগ্মুরের কথা আর যুগ্মুর ছাড়া কথা এফতলাপ তো কিছু যাবে না সাধারণ মানুষ যেদিকে যাবে সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের বক্তব্য এর মধ্যে যে খেলাফ এই খেলাফের ধারে কাছেও মানুষ যাবে না এবং এটা হানাফি মাধাবন হানাফি মাধাবের ফতোয়ার সবচেয়ে নির্ভরযোগ্য গিতা আপনারা জানেন রদুল হানাফি মাধাবের মধ্যে এটার নাম হচ্ছে ফতোয় স্বামী এবং এই ফতোয়ার মধ্যে চার জায়গায় আবেদিন রাহিকুল আলাই লিখেছেন যে সাধারণ মানুষের কোনো মাধাব নেই সাধারণ মানুষ কোনো মাধাব অনুসরণ করবে সাধারণ মানুষ অনুসরণ কি করতে পারবে না পর্যন্ত তার সম্ভব নয় এটা আগুহারিকার কবল বের করতে পারবে পারবে কিনা না আমি এখন অনেক মাসে আগুন কাউলটি হিসাবে করতে পারি নাই প্রত্যেকে সাধারণ মানুষ করে বের করবে না এর জন্য সাধারণ মানুষ কি সাধারণ মানুষ শুধু মানে একজন আলেমকে জিজ্ঞেস করেই তিনি সেখানে সে আমল করবে সেখানে জুমুরের কাউল কোনটা জুমুরের কাউন কোনটা কার কাউল এ যাওয়ার সে শুধু জানবে যে ইসলামের সঠিক কথা কি সে সে আমল করবে তবে এমন ব্যক্তিকে জিজ্ঞেস করবে যিনি কোরআন ও জানেন তার কাছ থেকেই জেনে নিবেন এবং সেখান থেকেই প্রশ্ন করে মানে সেখান থেকে আমল করবেন অনেক প্রশ্ন আব্দুল তার আন কিতাবে পঁয়ত্রিশ খ্রিস্টার সুরাপাধ্যায় আয়াতের ব্যাখ্যা লোহারি মোস্তুন শরীফের আদিসকে জয়ী প্রশ্ন হল বোহারি মোস্তম শরীফের আব্দুল বিন জানি না তবে বোহারি কোন হাদিসকে জয়ী বলেছেন হাদিসটা যদি উল্লেখ করতেন তাহলে আমি বলতে পারতাম বোখারের মধ্যে বিভিন্ন ধরনের আওয়াজ রয়েছে বোখারের মধ্যে কোন বর্ণিত হাদিস দায়িত্ব সনদ দ্বারা যেগুলো মোস্তাদা হাদিস রয়েছে মানে সনদ দিয়ে যেগুলো বর্ণনা করা হয়েছে একটাও কোন হয়তো এটা নিয়ে আগে আলোচনা হয়েছে আমি জানেন যাই হোক যদি দেখি এখানে নামাজ করে আসছেন ঘর থেকে মসজিদ এসে থেকে জামাত জামাত নামাজ করবেন তিনি এটাই উল্লেখন করবেন জামাতের তিনি অংশগ্রহণ করতে পারবেন মসজিদে ইমাম মিলাদ জানা সত্ত্বেও সে বসে মিরা পরে ও মসজিদে জামাত নামাজ করবো কিভাবে জামাত নামাজ করবেন কিভাবে যেভাবে লোকেরা বলে যেহেতু ইমাম সাহেব গুণায়ের কারণে আপনার তো তার সমস্যা নেই আপনার নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এবং ইমাম সাহেব আল্লাহ তারা কাছে যদি জিজ্ঞাসা হবে তবে ইমাম সাহেবকে বুঝতে বুঝাতে পারলে এটা ভালো ইমাম সাহেবকে যদি বিষয়টি স্পষ্ট করে বোঝানো যায় আর বুঝাবেন কিভাবে ইমাম সাহেব তো বুঝবে কিভাবে বহুত সমস্যা একটা সমস্যাটা আপনি বুঝাইলেন বুঝবে না কারণ হলো এই ব্যবসা তো চাকরি থাকবে না মিরাদের শর্তে ইমামতি নিয়েছে না কি বুঝাবে যে শর্ত দিয়ে এখানে মিরাদ করতে হবে এই শর্তে ইমামতি নিয়েছে সেটা আপনি তাকে আর কি বুঝাবে তো এগুলো মানে কঠিন বিষয় তবে এদেরকে স্পষ্ট করা দরকার যে এটা আজ সমস্ত কাজ যাতে না করে এবং এগুলো তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যেতে পারে বিধান দরকার কোনো ব্যক্তির পা অন্য কারো গায়ে লাগলে এটা কি বোঝা পক্ষে পা লাগলে যদি মানে তাহলে এটা ইসলামিক শহীদের কোনো বিধান নেই পা লাগলে অবশ্যই আধুনিক সভ্যতা একটা ভদ্রপাত বের হয়েছে সেটা হল মানে এক্সকিউজি তারপরে আস এ ধরনের বলতে পারেন তবে এগুলো এগুলো খুব বেশি মানে আর বি সভ্যতা নেই এটা মানে পশ্চিমা সভ্যতার মধ্যে অন্তর্ভুক্ত খারাপ না পশ্চিমাদের মানে ভালো জিনিস শিকার করতে আমাদের কোনো অসুবিধা নেই কারণ আমরা তাদের ভালো জিনিস শিকার করতে পারি এটা একটা কার্টিস বলা যেতে পারে একটা সৌন্দর্য বলা যেতে পারে কারণ কাউকে আপনি সালাম করবেন চেষ্টা করে দেখবেন এই চেষ্টা কখনো হালাল কিছুই না পান এগিয়ে গেছে ভুলে হয়ে এটা ভুলে গেছে আপনি তারপর আগে বলে না দোষ না এটা আমাদের সারি এবং ইমাম রাজিদ তার শীত থেকে ভাষাভিত্তিক তার শীত আমির সমীর এবং কোরআনের ভাষায় গভীরতা ও সৌন্দর্য বোঝানোর জন্য সেটা মানুষকে বোঝায় তাদের আকৃদাগত ত্রুটির কারণে তাদের সাবসিডি কি পরীত্যাগ করতে হবে তাদের জন্য কি আল্লাহর কাছে আমরা দয়াও ক্রমাভিক্ষা করতে পারি না ভালো প্রশ্ন করেছেন এক নম্বর কথা হচ্ছে জানি না কি প্রশ্ন করেছেন এখন আপনি আকি দেখ করতে করতে পারবেন না কারণ যে বিশ ঢিকানো হয়েছে এটা তো অত্যন্ত কঠিন বিশ। এটি আলেমরাও বের করতে পারে না আপনি এখন আমি জানি না আপনি কোন স্ট্যান্ডার্ডের লোককে প্রশ্ন করেছেন কারণ আপনি যদি আকিজাগত ত্রুটিগুলো বের করতে পারেন তার আপনি করতে আমার কোনো অসুবিধা নেই পড়েন কিন্তু যদি আপনি আসলে আকিজাগত মানে আর বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে যান তাহলে উত্তম হবে এগুলো থেকে নিজেকে দূরে রাখা কারণ নিজের বিপদ নিজে ডেকে আমরা প্রদক্ষাগ কারণ এটার মধ্যে এমন বীজ ঢুকানো হয়েছে যে এটা বের করার মতো ক্ষমতা মানে অনেক লোকের নেই অনেক বড় বড় নেই এটা বিশাল কঠিন বিষয় তো এই জন্য আমি মনে করি যে সাধারণ যারা পাঠক রয়েছে গবেষকদের জন্য হয়তো গবেষকরা সেটা ভিন্ন কথা গবেষকরা সেটা নিতে পারেন কিন্তু সাধারণ যে পাঠক রয়েছে শুধু কোরআনে কারিম বোঝার জন্য কোরআনের হেদায়ত নেওয়ার জন্য তারা এই সমস্ত তফসিল করবে না এই শেখ আব্দুর রহমান শাহজির আহমদুল আলাই একথা বলেছেন তিনি বলছেন যে যদি কেউ কোরআন থেকে এই কঠিন বইগুলো মোটের নাই পারে বরং একেবারে সহজ কোরআন বুঝে যায় এই ধরনের তপসি যেগুলো আছে সেগুলো তিনি কিন্তু আমরা সাধারণ লোকদের দার্স দিচ্ছি না এই আমরা কঠিন কথা বলতেছি তাহলে সাধারণ দার্স হলে আমরা আরো কথা বলতাম এটা স্ট্যান্ডার্ড দার্স যেহেতু আগেদের উপরে অনেক ক্লাস হয়েছে মানে আমরা কথা বলে এখানে আনতাম না কিন্তু এটা খেয়াল রাখতে হবে কাদেরকে কোন ধরনের কথা বলতে হবে সেটা খেয়াল রাখতে হবে সৈয়দ কুতুব ও মাল্লামের মতো মানুষদের রাজনৈতিক দর্শনের সমালোচনা করতে গিয়ে কি হবে তাদেরকে কি আহলুসন্নত ও জামায়াতের আলিম হিসেবে মেনে নিয়েছেন আহলুসন্নত জামায়াতের আলিমের ব্যাপার নয় কোন ব্যক্তি সম্পর্কে এমন প্রসিদ্ধি লাভ করেন এমন মর্যাদা লাভ করেন মানুষের কাছে যে মর্যাদার কারণে মানুষ তাকে মর্যাদা দিচ্ছে আর তাহলে তার সাথে আদব করে কথা বলা হচ্ছে সেটা যদি অমুসলিম হয় যেমন অমুসলিমদের সাথে অমুসলিম মর্যাদা ব্যক্তিদের সাথে তাদের আদব রক্ষা করে কথা বলা উচিত ঠিক অনুরোধভাবে এই ব্যক্তি সম্পর্কে এদের সম্পর্ক যে যখন আমরা কথা বলবো তখন আমাদের উচিত হবে সে আদব রক্ষা করা কিন্তু আদব রক্ষা করে তার ভুল মেনে নেওয়া কোনো অবস্থাতে যায় না ভুল যেটা আছে ভুলকে বলে দেওয়াটাই হচ্ছে মূলত তার আদব রক্ষা করা। ভুলকে স্পষ্ট করে তুলে ধরে একবারে আদব রক্ষা করতে হ্যাঁ সর্বোচ্চ কথা বলতে গেলে আপনার সে কি মানে কিভাবে বলবে আপনি কি গিয়ে কথা বলতে আপনি কি মানে ফিরে আসতে পারবেন কিনা সেখান থেকে ঢোকে থাকবে নাকি সেখান থেকে আপনার থেকে অন্যখানে পাঠিয়ে দিবে আর জীবনে কোনো যাবে কাজ করার দরকার এটা না বুঝতে করেছে। এটা কখনো ইসলাম এবং আলু সুলত জামাত হাত যারা রয়েছে এটা কখনো অনুমোদন দেয় এটা আপনি কথা বলার সময় খেয়াল আসলে আপনি কথা বলে সেখানে কোনো লাভ হবে কিনা কথা বলে সেখানে আপনি টিকবেন কিনা আপনি শুধু কথা বলার কোনো দরকার নেই শুধু কথা কথা বলার দরকার নেই কারণ ওনার জন্য সত্য হচ্ছে আলিল হাবু এন কারণ ওনারটা অনেক গ্রহণযোগ্যতা পাবে যে এমন হতে হবে আপনি এটা মুনকার কাজকে গরিত কাজকে মানে এনকার করলেন কেন এনকার করলেন এনকার করলাম না অস্বীকার করলাম না এটা লাভ করতে পারে সেই চেষ্টা করতে হবে সেই মানে আপনি তার কাছে না আপনি জানেন তারপরে এটা এই কাজ করার মধ্যে কোনো ফায়দা নেই বলতেছে ফ্রিডম অফ ইন ইসলাম মানে আপনার নিজের স্বাধীনতা মতাম চিন্তা ভাবনার স্বাধীনতা একটা লেকচার আছে আলোচক কি কোরআন হাদিস দিয়ে দেখে শাস্তি দেওয়া যাবে না যদি না এটা মিথ্যা দেখেছি হাদিসের পরিপর্তি হাদিসটাকেও মিথ্যা বলেছে আমি দেখছি না কি বলছি পৃষ্টিভি বলছেন পৃষ্টি এটা পুরোটাই কোথায় গরম এবং যা বলছে মূলত আমি ওই উদাহরণটাই এই জন্যই এনেছিলাম এই উদাহরণটা আমি এই জন্য এনেছিলাম যে মূলত এই এটা এখন ইসলামে একটু মানে সাইজ করতেছে আর কি বলেছেন জানার কথা এবং সাকুর আব্দুল রায় বলেছেন যে বেদাত দুই প্রকার বলেছেন যে বেদাতের শাব্দিক দিক থেকে বেদাত শাব্দিক দিক থেকে নিজেরা করতে পারে একটা বড় কাজ মানে নতুন কোন কাজ ভালো হতে পারে নতুন যেন কাজ করতে পারে ঠিক আছে তো ধন্যবাদ আপনাদের এই বিষয়গুলো আপনাদের যেমন নতুন আসেন এই জন্য বিষয়গুলো বুঝতে অসুবিধা বিষয়গুলো বুঝতে একটু সমস্যা হতে পারে কিন্তু এটা আসলে মানে সাধারণ আকিদার ক্লাস সাধারণ আকিদার ক্লাস আগে শেষ হয়ে